তেরোই ডিসেম্বর দু হাজার আঠারো যুগের রুমীয় শেখুল হাদিস শেখুলা হজরত মৌলানা শাহ আব্দুল মতিনুসাইন সাহেব লেখা কবিতা ভিখারি দয়ার মৌলানা রফিকুল ইসলাম সাহেবের কণ্ঠে মাসিক ইস্তেমা বাইতুল হক জামে মসজিদ ঢালকানগর ঢাকা হজরতালা দাম কাতহম এই কবিতার ব্যাখ্যা প্রসঙ্গে বর্তমান প্রেক্ষাপট নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ হেদায়তী বয়ান পেশ করেন যা बार बार आजी मुने गेथे राकार शाह अब्दुल मतिन बन हसैन साहेबा दया জীবনে নেই কিছু নেই তোমায় খাওয়া নেই চাই শুধু আজ ক্ষমা ভিক্ষা হে সে মহাশম্প বন্দে মহাবতের ভারী আমদি হত সে লাখ আমলের পরও কুশিন গেল নিজের আমল এবং ইবাদতের উপর নজর না থাকা চাই আল্লাহ আমাকে মাফ করে দিলে আমার আমি কামিয়াব এছাড়া আমার কামিয়াবের কোন রাস্তা নেই হাজার আমল করতে থাকা করতে থাকা আল্লাহ আল্লাপের বন্দিগিতে উৎসর্গ করতে থাকা কিন্তু নিজেকে মোহতাজ মনে করা নিজেকে হামেশা মিটাইয়া রাখা এটাকে আবদিওত বলে আবদিওত ফানা আকাবিরুদ্দিন যারা উম্মতের আউলিয়া উলামা মশায় বুজুরগা দিন তাদের জীবনের শ্রেষ্ঠ সম্পদ হল আবদিওত সবচেয়ে বড় সম্পদ আবদিওত এত কিছু এলএম সত্য নিজেকে নিজে দেখেন না নিজের উপর নজর নাই এত আমল এত ইবাদত এত তাহাজুত এত চোখের পানি সত্য নিজের উপর নজর নাই সিফ মালিকের উপর নজর মালিকের দয়ার উপর নজর মালিকের ক্ষমার উপর নজর এটাকে আবদিওত বলে তু না রাহে বাইরে আল্লাহ সাহেম নিজেকে এমন তোর অস্তিত্বই না থাকে তুই না থাকে তোর আমিত না থাকে আহ তেরি হস্তি রঙ্গ বু না রাহে তোমার অস্তিত্ব আমিত্বের কোন গন্ধও না পাওয়া যায় এইভাবে নিজেকে মিটাইয়া দেয় ধানবীর সৌবতে গেছিলেন এত বড় মানুষ হাজা আজুল হাসান মুরজুবর রহমতুল্লা বলছেন যে নেহে কুচ আর দর পে মায় হকিমত অন্য কোন উদ্দেশ্যে আমি আপনার নিকটে আসি নাই মিটা দি যে আমাকে মিটাই দেন আমি নিজেকে মিটানোর জন্য আসছি আর কোন উদ্দেশ্য নেই যে নিজেকে মিটায় তাকে আর কেউ মিটাইতে পারে না এক বুজুর্গ বলেন যে ইসে মিট নে মে ওগে খুদ আল্লাহর জন্য যে নিজেকে দেয় তাকে যে মিটাইতে চায় আল্লাহ পাক তাকে ধ্বংস করে দেন শুনতেছেন প্রিয় বন্ধুরা ইসে মিট নে মে মিট যায় নকশা হসকা নেহি বন্দীর বৈশিষ্ট্যমন্ডিত জীবনের অধিকারী এ আল্লাহ রা এই না যে সিঁদুর তো তপস্বী হয়েছে সিঁজুর লাগায় তপস্যা না বরং তাদের চেহারাতে তাদের কপালে তাদের চোখ চাহিতেছেন প্রিয় ভাইরা কি এ নকশে শেষদা হাসকা নেহি হিঁদুর লাগায় এখন তা না। বরং সে ভিতর থেকে রুহের মধ্যে আল্লাহ যে সীমাহীন নূর মজুদ আছে সেটা তার চেহারায় ঝলমল করতে থাকে চেহারার উপর উপচায় করতে থাকে নিজেকে রক্ষা করতে চাইলে রক্ষা হওয়া যায় না আল্লাহ যাকে রক্ষা করে কেউ তাকে মেরাইতে পারে না ডিসকে খোদা রাখে ডিসকে কন রাখে আল্লাহ যাকে রক্ষা করেন কে তার বিন্দু মাত্র কোন ক্ষতি করতে পারে কে যে সম্মানোর যারা চেষ্টা করে তারা হালাক হয়ে যায় তাদের তারা নিজেরা লাঞ্ছিত অবদস্ত হয়ে যায় সময়ের ব্যাপার কিছু একটা ঘটলেই মনে করা যে এখনই এটার হল না কেন এটার ফলাফল আসলো কেন আরে আল্লাহ আল্লাহ পাক আল্লাহ তো আল্লাহ আল্লাহতালা দেখেন এবং তামাশা দেখতে থাকেন ধরেন তো এসা ধরেন যে তখন খবর হয়ে যায় আমার ভয়েরা সময় থাকতে মানুষ হওয়ার চেষ্টা করি পশুত্বের আওতা থেকে মুক্ত হইয়া ফেরিস্তার সুগন্ধময় জীবন নিজের মধ্যে বানানোর চেষ্টা করি আল্লাহ পাক আমাদের তৌফিক দান করেন মুসলমানদেরকে তৌফিক দান করেন লাখ এলএম শেখা সত্ত্বে আছে আসেনাই লাখ আমলার ইবাদত লাখ দিনের খেদমত্ব দিন আসেনাই ততক্ষণ পর্যন্ত কোনো আল্লাহ গিয়া নিজেকে মিটানোর দৌল অর্জন করে নাই মারানা আব্দুল বাংলাদেশের আমির ছিলেন এই মানুষটাকে বহুবার দেখার নিকট থেকে দেখার তৌফিক এ ছিল দুনিয়ার সঙ্গে আল্লাহর কসম মনে হইতো যে এই মানুষটার কোন সম্পর্ক নাই সর্বদা আল্লাহ পাক এর মহব্বতে বেচায়ন থাকতেন শেখ হল দিস মারণা জাকারি আসব রহমত খলিফা ছিলেন কোরআনে করিমের এত আশেষ ছিলেন আল্লাহ আল্লাহ কোরআন পড়তেই থাকতেন কোরআনশিব পড়তেই থাকতেন কোরআন পড়তেই থাকতেন ততই তিনি কোরআনে করিম পড়তেন মন ভরত না চেহারা নূরমে ঝলমল করে চেহারা নূরে ঝলমল করে আর বুকটা ভরা দর দার মায়া মহব্ব তার ভালোবাসা দিনের কথা যখন বলতেন যে হৃদয় কেড়ে নিয়ে যেতনার আওয়াজ দোস্ত দেখার কেউ নাই এই কথা যখন বলতেন যে তখন একদম মানে দিল পাগল হয়ে যেত উনার কোথাতে এত প্রচন্ড ভাবে দিল আলোড়িত হইত হা এরকম ব্যথা দিলের কথা বলার লোক আজকে কোথায় এখন তো যন্ত্রপাতি দিয়া কথা হ্যাঁ মেজাজ দিয়া কথা এবং পার্টিবাজির মেজাজ দিয়া দিনের দাওয়াত দিনের কথা পার্টিবাজির মেজাজ দিয়া দিনের দাওয়াত হয় আরে হারি সালমু মিন নবী দাওয়াত দিতে নবীর মিজাজ আল্লাহ হারিসুন আলাইকুম নবী তোমরা আল্লাহ ইমআকালিকা হয়ে যাও আল্লাহ হয়ে যাও হয়ে যাও জাহ্নান থেকে মুক্তি যাও সেজন্য আমার নবী পাগল পারা তোমাদের জন্য হরিসুন আলাইকুম শব্দ কি আহা কুরানি কারিমের এক লব হারিসুন এক লবজের ব্যাখ্যা করে সারা পৃথিবী কিতাব দিয়ে ভরাই ফেললে হারি সুন আলাইকুমের ব্যাখ্যা করা সম্ভব হবে না এত দরদ রসুল পাক সাহ আলহিহ্লামের অন্তরে ছিল উম্মতের জন্য হ্যাঁ যে আল্লাহ পাক ঘোষণা দিয়ে দিয়েছেন দিয়েই দিছেন খতাম আল্লাহাক বলছেন যে হে নবী আপনি যতই দৌড়াদৌড়ি ছুটাছুটি করেন কিন্তু আবু আবু জাহালদের আল্লাহ আল্লাহ রুবি বুঝতেন যে আলহিম ওদের উপর আমি মোহর লাগাই দিছি হাতাম আলহ কুলু ভিম ওদের অন্তরের উপর মোহর লাগাই দিছি হ্যাঁ ওদের কানের উপর মোহর লাগাইয়া দিছি আমার কথা ওদের অন্তরে ঢুকবে না এবং আমার কথা ওদের কান দিয়া ভিতরে ঢুকবে না ওয়ালা ওয়া আলাহামিহিমা আপনার সৌন্দর্য দেখবে দিনের সৌন্দর্য দেখবে সেটাও নাই কারণ সে তার থেকে চিরতরে বঞ্চিত কারণ ওদের চোখের আলোর উপর আমি পর্দা মারিয়ে দিছি কি কথা বুঝতেছেন এরপরে আল্লাহম আজাব আলিম তাদের জন্য ভয়ঙ্কর শাস্তির আমি সিদ্ধান্ত নিয়ে কঠিন শাস্তি দিব ওদেরকে যন্ত্রণাদায়ক শাস্তি দিব এই কথা বলার পরেও আল্লাহ আল্লাহ এই কথা নাজিল করার পর রসুল্লাহ সাল্লা আলহ সাল্লাম জানতেন যে এই কয়েকটার জন্য এই আয়াত নাজিল হয়েছে আবুহাব আবু জাহাল তারপরও আল্লাহ রসুল সাল্লা ইসলাম দিনের কথা নিয়ে তাদের কাছে যাইতেন ইমানের দাওয়াত নিয়ে যাইতেন ইসলামের দাওয়াত নিয়ে যাইতেন কি জন্য যে দিল এত বেচায়নি যাই ওদেরকে বলি আমার মাওলার কথা আমি শুনে আছি ওরা গ্রহণ করুক না করুক আমার রব আসের কথা আমি শুনে আছি হামদে বা কি বেচায়নি পাকের দিলের সৌন্দর্য বর্ণনার কি বেচায়নি দিল কাকে বলে প্রিয় বন্ধুরা হ্যাঁ আমার প্রিয় বন্ধুরা কোন গুন্ডা পান্ডাকে আল্লাহ পাক দাওয়াতের দায়িত্ব দেন নাই কোন সন্ত্রাসীকে আল্লাপাক আল্লাপাক দাওয়াতের দায়িত্ব দেন নাই আল্লাপাক দাওয়াতের দায়িত্ব দিয়েছেন তো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষদেরকে সবচেয়ে বড় এলেম্বালা যারা সবচেয়ে সুন্দর চরিত্রওয়ালা যারা মানুষের প্রতি সবচেয়ে কল্যাণকামী যারা মানুষের জন্য সবচেয়ে হৃদয় কাদে যাদের সবচেয়ে উন্নত চরিত্র যাদের শুনতেছেন প্রিয় বন্ধুরা নির্মল জীবন যাদের নির্মল চিন্তা যাদের নির্মল চেতনা যাদের নির্মল এক এক কদম যাদের নির্মলার জাদের নূর ভরা অন্তরাত্মা জীবন যাদের এবং নূর ভরা হাত পা অঙ্গ জাদের যাদের আল্লাহর আল্লাহ পাক তাদেরকে এই দিনের দায়ী বানাইছেন সে আমি কাম আলহামদুলাম সম্পর্কে আল্লাহ পাক পবিত্র করানি বলছেন অমান হাসান এই যে আমার নবীরা আমার নবী যেভাবে আল্লাহর দিকে ডাকেন হ্যাঁ এবং আমিল আসিহান পূর্ণ জীবন আমার সন্তুষ্টি মুখের বুঝেন আপনারা বলো আমিলিহানের কি অর্থ যে অকল ইন্নানি মিনাল মুসলিম এবং তিনি বলেন যে ইন্নানি মিনাল মুসলিমিন আল্লাহর জন্য যারা জীবন দানকারী জীবন উৎসর্গকারী তাদের কাতারে আমি একজন এত কিছু করার পরে নিজেকে এইভাবে রাখে আল্লাহ পাক বলেন এর থেকে উত্তম কথা আওয়াজ আর দাওয়াত লিখছেন এই আয়েতে পাকের উদ্দেশ্য হল মোহাম্মদুর রসুল্লাহ কোরআন যখন নাজিল হয় তো বাকি নবীরা সব দুনিয়ার থেকে চলে গেছেন তো সব নবীর উদ্দেশ্য কিন্তু এই কোরআন নাজিল হওয়ার সময় এখন বর্তমান তো আসেন মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন আমার নবীর আওয়াজ সারা বিশ্বের সকলের শ্রেষ্ঠ আওয়াজ আমার নবীর কথা তিনি সবচেয়ে শ্রেষ্ঠ কথা বলেন সবচেয়ে সুন্দর কথা বলেন সবচেয়ে সুন্দর আদর্শ পেশ করেন যেটাকে আরেক আয়াতে বলছেন রসুল হাসানা তিনি কথাই বলেন না তার জীবনের বিন্দু বিন্দু জর্রা জর্রা প্রতিটি তোমাদের জন্য হাসানার কি অর্থ শুনতেছেন আমার ভাইয়ারা হ্যাঁ এখন আমরা নিজেদের সুরাকের শুদ্ধ নাই আলহাদু সুরা শুদ্ধ হয় নাই দোয়ায় কোন শুদ্ধ হয় নাই হ্যাঁ শুদ্ধ হয় নাই খ লাখ শুদ্ধ হয় নাই চোখ হেফাজত হয় নাই ঘর থেকে টেলিভিশন বের হয় নাই সুদের ব্যবসা কতম হয় নাই ঘুষের থেকে সম্পর্ক আলাদা হয় নাই ঘরের মধ্যে হয় নাই আল্লাহর কিছু বন্ধারা ব্যথা বরাদী আয়সা বলছেন ভাই চলেন দিনের পথে আওয়াজে আসর গেছে জিন্দিগির সকল অংশ এখনো ক্ষত বিক্ষত এখনো দুর্গন্ধে পরিপূর্ণ কিন্তু এই লোক মসজিদে আসা নামাজ আরম্ভ করছে আপনি কি বলবেন যে তোমার নামাজ পড়া ঠিক না তোমার নামাজ পড়া ঠিক আছে এরপর সেই লোক লোকদের পাবে সব পাবে সে জান্নাতের দিকে কদম বাড়াইতেছে নিঃসন্দেহ কিন্তু সেজন্য এই কথা মনে করা আমি নবীর সমপর্যায় হয়ে গেছে সেজন্য মনে করা বলছেন আল্লাহ নবীকে যারা বিশ্বাস করে নবীর কথাকে এবং হেদায়তকে যারা দিন ইমার ইসলাম জান্নাতের রাস্তা মনে করে তো তাদের কথা বিশ্বাস করার করা কোন রাস্তা নেই কিন্তু একস লুক এরকম হয়ে গেছে যে তারা কোন কথাই মানতে রাজি না নিজের খেয়ালে কথা ছাড়া নিজের যজ্বার কথা ছাড়া আমি আল্লাহর কসম করে বলি মসজিদে আল্লাহর কসম যার পূজার নাম ইসলাম না মোহাম্মদ রসুল ইসলাম তালিমের উপরে চলার নাম ইসলাম আর আল্লাহর কসম রসুল্লাহ সাল্লা ইসলামের দিনের ব্যাখ্যা করার জন্য যোগ্য উত্তরসূরি পৃথিবীতে শুধু ওলামায় গ্রাম শুধু ওলামায় গ্রাম ওলামায় আল্লাহর কসম করে বলে যায় আমি যারা ওলামায় দিন থেকে বিচ্ছিন্ন হয়ে দিন ওলামায় দিনের সামনে নিজেকে মিটাইতেছিলেন হ্যাঁ এত বড় মানুষ তার পর্যন্ত বড় বড় আলেম বুজুর্গ আল্লাহ কিন্তু এই মানুষটা আল্লাহর দিনের জন্য পাগলের মতো ঘুরতেন নিজে আল্লাহ ফেরেস্তা চরিত্রের মানুষ মিয়া নিজে ছিলেন তিনি মানুষের সন্তান অনেক বড় রকমের তার পরিচয় কথা বুঝতেছেন আপনারা একদিকে তিনি আকাবের উম্মত থেকে অর্জন করছেন মাদ্রাসায় গিয়া এখন লোকেরা একদল লোক বলতে শুরু করছে যে মসজিদের বাইরে যত জায়গাতে দিন শেখানো হয় কোথেকে বলো কোন কিতাব লিখছে এই কথা কোন বোখারিতে এই কথা লেখা আছে কোরআনে কারিমীর কোন আয়তে এই কথা লেখা আছে আকাবের উন্মত এর কোন ব্যাখ্যার মধ্যে তুমি লেখা আছে এগুলো এই ব্রিজের পক্ষ থেকে তোমার মুখ দিয়ে বের হইতেছে সমস্ত ওলামায়দিন মুহাদিস ফোকাহা মুস্তাহিন আকাবের উম্মতের বিরুদ্ধে যে কথা কারো মুখ থেকে দিনের নামে বের হবে সেটা শয়তানের ধোকা সেটা এই ব্লিসের ধোকা মাওনা ইলিয়াস রহমতুল্লাহ আল্লাহ দারুম দেয়বন্দে পড়াশোনা করছেন শেখুল আদিস মাওানা জাকার রহমতুল্লাহ সাহারান কুর মাদাসায় লেখাপড়া করছেন নাকি মসজিদের মধ্যে লেখাপড়া করছেন কথা বলেন না কেন আপনারা শিক্ষা করছেন কোথায় মসজিদে বৈশা নাকি মাদ্রাসায় বৈশাখ গঙ্গির হুজরতুল ইসলাম ইমাম কোথায় পড়াশোনা করছেন মসজিদের মধ্যে নাকি মাদ্রাসার মধ্যে সব মাদ্রাসা দুনিয়া ছিল আর ওখানে উস্তাদ উলামাহ দিন নাহব সব দুনিয়াধার ছিলেন আর এরা দুনিয়াধারই শিখছে সবকিছু মসজিদের ভিতরে দিনের কাজ সেটা দিনের কাজ বাইরে দিনের কাজ সেটা দিনের কাজ হয় না এক লোক মসজিদের ভিতরে যদি মদ খায় সেটা গুণা আর সে যদি বাসায় গিয়ে গুণা হবে না কি কথা বুঝেন না ভাই কোরআন শরীফ তেলাবাত করলে তাহাজুদের নামাজ ঘরের মধ্যে পড়লে ও কোনো স্বভাব হবে না যদি তাফসির করো ঘরের মধ্যে করো মসজিদের মধ্যে করো কিন্তু ঘরের মধ্যে তাফসির করলে সেটা কোনো ফায়দা নাই ওটা দিনের কাজ না কি বুঝ কি কথা মস্তিষ্ক প্রশুত কথা বলতে মানুষ যখন অভ্যস্ত হয় এটা দলিল সে নফসের গোলাম এটা দলিল সে শয়তানের পক্ষ থেকে কথা বলতে হয়ে গেছে। কি কথা বুঝুন নাই হ্যাঁ রসুল্লাহ বলছেন ময়ুদ্দুল্লাহ দিন আল্লাহ পাক যার শ্রেষ্ঠ কল্যাণ ও কামিয়াবি চান আল্লাহ পাক দিনের গভীর বুঝ তাকে দান করেন এবং আল্লা জন্য দরকার আরেক হাদিসের উপর নজর করা যে রসুল সাল্লা বলছেন আল বারাকু মা আল খাই মা বিকুম দিনের উপরে চলার যত কল্যাণ ভালাই বরকত এবং সুফল এটা পাওয়ার একমাত্র রাস্তা আকাবের উম্মতের রাস্তা শুনতেছেন প্রিয় বন্ধুরা এজন্যত মোহন ইলিয়াস রহমতুল্লাহ আলী বলেন ইলিয়াস কি মানুষ আজব এক মানুষ ছিলেন আর এই সেদায় সব মণিমুক্ত হাত তুলে দিয়ে গেছেন কিন্তু উম্মতের লোকেরা যারা হজরতের হজরতের এই কাজের সঙ্গে জুড়ে যারা তারা করতেছে এদের অধিকাংশই এরকম এরা ওগুলোর কোন কদর করে না এই মহান আলমী দিন এই মহান নায়ব রসুল মহান আল্লাহি মনিমুক্তার কদর না পেশ করতে চন্দ্র সূর্যকে হার মানার মত নূরওয়ালা হ্যাঁ আর সেগুলোকে বাদ দিয়ে তোমরা পেশ করতেছো এখন আর যেগুলোকে মনে করো যে এগুলো বড় গুলো বড় দৌলত এগুলো তো জাহান নামের সামান তোমরা পেশ করতেছো এখন গুমরা সামান পেশ করতেছ অন্ধকারে আচ্ছন্ন জিনিসপত্র পেশ করতেছে হ্যাঁ কি বলবো এই মানুষটার কথা ও হো একদিক হঠাৎ মনে পড়ে আজিব যে কোনটা বলতে গেছিলাম হজরত রহমত বলছেন এতেকালের পূর্বে অসুস্থ তিনি দীর্ঘ দিন প্রচন্ড ভিড় আল্লাহর বন্দাদের এক নজরে আল্লাহকে দেখার জন্য কিন্তু খাদেমরা ঢুকতে দেনা না কষ্ট হয় জন্য খাদ ঢুকা বড় বড় উলামা আসেন দেখা করার জন্য কাউকে ঢুকতে দেওয়া হয় না বিরাট বড় মুফতি সাহ না দেখা করার বড়। যে এত বড় রায়শাও একটু দেখা করার সুযোগ পেতেছেন না শুনতেছেন প্রিয় বন্ধুরা সেই কাতারের মধ্যে দাঁড়ায় গেলেন এই পৃথিবীর বিখ্যাত এত বড় আলেমের দিন যে না অজুতের সঙ্গে করতে দেওয়া যাবে না খুব কষ্ট খুবই অসুস্থ উনি দেখা করার মতো অবস্থা নাই কয়েকজনে তখন বলতেছিল साथी मध्य भाई तुम्हारा कारे रास्ता मुफ्ती रखें भलो भाव ऐले पेल डुक दी अवशेष मुफ्ती शाहब रमी निपाय चले मध्य खास कौन दौड़े हजरत मोहम्मद इलिय रहमी হজরতজি মুফতি আসছেন আপনার সঙ্গে দেখা করতে কিন্তু সাথীরা ঢুকতে দেয় না তিনি চলে যেতেছেন আর মোহনিয়াসী বলে কি করতেছে রে জলদি করো এক আলম উদ্দিন এক আলম এর কদর বুঝে এক ওলির কদর বুঝে নিয়ে আসছে হজরত মোহনিয়াস মুফতি সহিহম আলী বলেন হজরত মোহন ইলিয়াস কানতেই ছিলেন ফুফায় ফুফায় কানতেই ছিলেন কানতেই ছিলেন কান্দে ছিলেন অস্বাভাবিক কান্দ হচ্ছে না অস্বাভাবিক কান্না একটা হল চুপচাপ বসে আছেন তো আসেন চোখের পানি গড়াইতেছে থামতেছে এইরকম এইরকম না একদম অস্বাভাবিক মাত্রায় কাঁদতেছেন যে ব্যাপারটা অনেক বেশি রহস্য ঘন মনে হয় হজরত মুফতি রহমতুল্লাহ বললেন হজরত জি আপনি এইরকম কাঁদতেছেন কি হল আপনার প্রতি সকলে আল্লাপাকলিমের দৌলত দান করছেন আপনাকে বহুত বড় মকাম দান করছেন উম্মতের ওলামা ওলামাদের নিকটে আপনি মকবুল আউলিয়াদের আপনি মকবুল এই সব আলামত যে আল্লাহ তালা আপনাকে অনেক বড় বানাইছেন অনেক উর্দে উঠাইছেন তাই না সব মানুষ আপনার প্রতি নেক ধারণা রাখে জীবনের শেষ মুহূর্তে আপনি অস্বাভাবিক আন্দোতেছেন এটা আমি বুঝতে পারতেছি না তারা নিজেরা দিন শিখবে দিন বলা হবে আর লোকদের কাছে দিনের কথা পৌঁছাবে কিন্তু আমার বাতলানো ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ থাইকা এর বাইরে যেন তারা না যায় এই ছয় উসুলের মধ্যে সীমাবদ্ধ থাইকা তারা দিনের কাজ করবে দিনের কথা লোকদের কাছে বলবে এর বাইরে গেলে এক্সিডেন্ট করবে আমি এদেরকে তাকিদ করতে থাকছি সারা জীবন যে তোমরা আলেমদেরকে মাথার উপরে রাখবে আলেমদের নিয়ন্ত্রণের মধ্যে চলবে আলেমদের পরিচালন অধীন থাকবে আলেমদের তত্ত্বাবধানে থাকবে কিন্তু বর্তমান সময়ে কাজ আগে বাড়ছে আমার ভীষণ ভয় লাগে এরা আলেমদেরকে বাধ্যেই আগে বাড়ে কিনা আলেমদের নিয়ন্ত্রণ ছিন্ন করে ফেলে কিনা আমার ভয় লাগতেছে যদি এরা মুস্তাকল হয়ে যায় আলাদা হয়ে যায় যাবে। আর তখন এই গুমরা গুমরাহীর দায়িত্ব আমার কাদের আসবে কাল কি আমি আল্লাহ পাক আমাকে ধরবেন আমার কি উপায় হবে আমি সেজন্য কাঁদতেছি যেটাকে এসতে বলে হ্যাঁ পুরানের ভাষায় আল্লাহ আল্লাপাক বলছেন যে ওদেরকে আমি ঢিল দিই এটাকে কোরআনের ভাষা ইস্তেদ্রাজ বলে মহান আমার ভয় লাগতেছে আমি ইসতেদ্রাজের মধ্যে পড়ে গেলাম কিনা আল্লাহ আমাকে যে তুমি কাজ তোমার দল বড় করে দিলাম দেখো কি মজা কিন্তু এর ফাঁকে হয়তো কেমন আল্লাহ পাক আমাকে ধরবেন কি বানায় আসছে এগুলো যারা আলম দিন না পরে সারা জাহানে যাদের মর্যাদা সকলের ঊর্ধ্বে এবং নবীর এলমের দৌলত হজরত মুফতি রহমতুল সান্ত্বনা দিয়ে বলেন হজরত সারা দুনিয়া জানে ওলামায় দিন জানেন আপনি তিলে তিলে তাদেরকে সহি রাখার জন্য চেষ্টা করছেন শহীদ তরব আপনি করছেন এজন্য এর দায় দায়িত্ব আপনার উপরে নেই আপনার পরে যদি এরা গুমরা পথে ছুটে যায় সেজন্য ওরাই দায়ী হবে আপনি পশ্চিমকাল ইনশাল্লাহ দায়ী হবেন না আর তার মধ্যে আল্লাহ যাকে ঢিল দেন সে ঢিল দেওয়ার বিষয়টার টেনশন আর চিন্তা আর ভয় তার মধ্যে আসে না আপনার মধ্যে যে সেই ভয়ও আছে এটা আল্লা মধ্যে আপনার মধ্যে আল্লাহ কামিলি ইমান দান করছেন যে ভয় আপনি থর থর কাঁপতেছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা তো যে কথা আমি একটু আগে বলতে গিয়ে ফির আসছি দেখো এটাও আল্লাহাকরম মেহরবানি যে স্মরণ হয়ে গেছে যেটা এখন বললাম যে কথা ওই সময় বলতেছিলাম সেটা আমি টোটাল ভুলে গেছিলাম এখন আবার সেটাও মনে পড়ছে সেটা নিজে এত বড় হওয়া সত্য যে সাইকোলজিস্ট মানা জাকারিয়মুল্লার মতো মানুষ তার ভাতিজা বাইর বেটা মারানা ইয়া এসে ছেলে ইহা জাকারিয়া তুমি আমার এখন কিতাব লিখে দো মুসলমান ভাইরা আসে তাদেরকে এটা শুনাব তো অনেক বইলে পরে লেখাই আলহ আমান যেহেতু রহমতুল্লাহ আলী জামিউশন ছিলেন মোহাদ্দ ছিলেন বড় মাপের দিন ছিলেন তিনি এমন এক কিতাব লিখছেন যেটা পড়লে উম্মত অল্পের মধ্যে সহি আস্থার সন্ধান পাবে যেটা পড়লে উম্মত যেটার উপর চড়লে উম্মত অল্পের মধ্যে সেরাতুল মুস্তাকিমের হেদায়ত পাবে কিন্তু একদল লোক সেটাকে বাদ দিয়ে দিচ্ছেন এটা বড় ঝামেলা এটার মতো ঝামেলা হয়ে গেছে মওলিয়াসনদ দিয়ে দিলেন মহানা ঝাকব রা মতো মানুষ লিখছেন হজরত মানা খৈরুল সাহানপুর রহমানের মতো মানুষের হাতে যে মানুষটা গড়া তার কিতাব এখন অচল তার কিতাব পড়লে হেদায়তের আলো পাওয়া যাবে না কি সমাজ আর কি বুঝ শুনতেছেন প্রিয় বন্ধুরা যাই হোক হজরত রহমতুল্লাহ তিনি এই ছুটাছুটি করতেন পাগলের মতো ছুটাছুটি করতেন হ্যাঁ বেচাইন বেকার এই মানুষগুলো আল্লাহ দিন পায়া যাবে একদমই মানে হজরতের হালত শুনলে একলাগ দেখলে যে মনে হয় যে যদি নবুয়তের দরজা খোলা থাকত। মনে হয় যে আল্লাপাক তাকে নবুত দিয়ে দিতেন নবুহত দরজা তো রসুলাই আর না হলে যারা জীবনের ছিল নিজের উপর তার ভরসা ছিল না নিজের এলমের উপর ভরসা ছিল না যেকোনো বিষয়ে বড় আকাবের দিনের কাছে তিনি দৌড়ে দেন মাওনা খলিল আহমদ সাহারানপুর রহমতুল্লাহ সামনে গিয়া আদবের সাথে বসে যেতেন এই মাওনা ইলিয়াস রহমতুল্লাহ ইমাম রব্বানি মরানা রশিদ আহমদ গঙ্গীর আহমদুল্লাহ এর সৌবতে তিনি চিল্লা লাগাইছেন হ্যাঁ এমনি মানু এই মানুষ এইভাবে তৈরি হয়েছেন শুনতেছেন প্রিয় বন্ধুরা আকাবের উন্মতের সামনে নিজেকে মিটাইছেন ছেন হাকিম উন্মত মওনা থানুক রহমুলের কাছে দৌড়েছেন ওদিকে গিয়া মাওনা খাল আহমদ কাছে পড়ে থাকতেছেন ওদিকে মওানা রশিদ আহমদ গঙ্গির কাছে পড়ে থাকতেছেন আকাবের দিনের নিকট থেকে দিনের বুঝ তিনি অর্জন করছেন দিনের দিকট থেকে তিনি দিনের তরিয়ত অর্জন করছেন তো আল্লাহ পাক তাকে এতটা কবুল করছেন বিশ্বময় তারা এত বড় কাজ আল্লাহ বিশ্বময় এই নূরের বাগান যে তৈরি হয়েছে আল্লাহ আহ জারির বরকতে তার কোরবানির বরকতে কিন্তু সেই কোরবানিওয়ালা এই কোরবানির বুঝ সময় নূর অর্জন করছেন আহলুল্লার সোহবত থেকে আমরা দেখতাম মাদ্রাসা আমি তখন লালবাগে পড়াশোনা করি তো লালবাগে উনি আসছেন দাওরা হাদিসের শবকে হুজুররা লালবাগের এমন কোনো নিয়ম ছিল না যে মানে শবক বাদ দিয়ে কোন হুজুরের বয়ান শুনবে ছাত্ররা কি কথা বুঝেন নাই কিন্তু দুই তিন ব্যক্তির ব্যাপারে আমি এর ব্যতিক্রম দেখলাম লালবাগে ওখানে এর সামনে কারো বড় হুজুর আসছেন তার্যায়ন ঠিক আছে ব্যতিক্রম দেখলাম একজন হাকিমুল ইসলাম মহান তিনি আসলে বস পুরা মাদেশা ছুটি চলো এখন আগে হজরতের বয়ান শুনবা কি কথা বুঝুন নাই দ্বিতীয় নম্বরে দেখলাম মহিউসিলাম শাহ আবরাল রহমতুল্লাহ আলী আমার শেখ আরেক বিদ আক্ত রহমতুল্লাহ আলী আরেক মানুষ দেখলাম আব্দুল রহমতুল্লাহ আলী বাংলাদেশের যিনি আমির ছিলেন ক্যাসা মানুষ আমির বললে দীর্ঘ নূরে ভরে যায় ওনার কথা স্মরণ হলেও অন্তরে নূর অনুভব হয় একই মন থানবি লিখছেন যিনি আল্লাহ তার কথা অনিচ্ছাতেও মনে বললে সঙ্গে সঙ্গে তোমার অন্তরে নূর পয়দা হবে দেখলে হেদায়তের জন্য ছত্তা মসজিদ মসজিদ এর ছত্তা এর মধ্যে বসে আছেন মা হঠাৎ এক সাধারণ বৃদ্ধ মুসলমান বুড়া মানুষ উনি মসজিদের গেট দিয়ে ভিতরে ঢুকছেন মাওনা ইয়াকুদ নানী আকাবের ওলামায় দিনের যিনি উস্তাদি অনুমত মাানবীর উস্তাদ মাানবীর একদম বেশি খাস উস্তাদ মানা ইয়াকুব নানতবির এতটা উচ্চ স্তরের আরেফ ছিলেন ছিলেন মানা ইয়াকুব নানিক এত বড় মহাদিস এত বড় ফকি একবার ফতুয়া লিখছেন অনেকক্ষণ বসে আছেন দস্তগত করবেন নিজের নাম কোন ভাবে নিজের নাম মনে যে ভাই আমার নাম কি তো ডকজন বলছে আপনার নাম ইয়াক তখন তিনি দস্তগত করছেন আল্লাহাকের ইয়াদ আল্লাহর ধ্যানে এত বেশি ডুবে থাকতো নিজের নামের প্রতি সম্ভব গেছেন নিজের আল্লাহ আল্লাহ ছিলেন অধীনস্থ কর্মচারীকে জিজ্ঞেস করলেন হ্যাঁ আমার নাম কি সে হাসতেছিল দিয়া বললেন যে আমি নাম জিজ্ঞেস করি তুমি হাসো কেন নাম বলো না কেন পরে বলছে আপনার নাম আব্দুল গনী তো ফের তিনি দস্তব করছেন আমার শাহেক রহমাত করে বলেন যে আল্লাহ পাক এর মহবের এতটা নেশা নিজের নাম পর্যন্ত ভুলে গেছেন মহারা ইয়াকুবুল্লা আলী বললেন এই বুড়া মানুষটা যে মসজিদে ঢুকলেন উনারা একটু ডাকো এইদিকে আমার কাছে ডাকো কাছে ডাকলে তখন বললেন বড় মিয়া হ্যাঁ উর্দুতে বুড়া মানুষদেরকে বড় মিয়া বলে কত সুন্দর ভাবে তারা সম্বোধন করে হে বড় মিয়া হ্যাঁ মিয়া আপনি কি এরকম খাস আমল করেন আলমী দিনকে ভীষণ শ্রদ্ধা করেন কারণ হাফিজ জজুর যদি মহল্লার এক রিক্সাওয়ালা নামাজি ভাইকে ডাক দিয়ে এনে বলেন যে বসো তুমি আমার পাশে আচ্ছা তুমি খাস কি আমল করো আমার একটু বলো রিক্সা হলাম কিরকম ভয় পাবে কি না তাও আমি জানি না আর হুজুর আমার ইয়াকুব না তুমি কথায় ওই লোক এত ভাবে পরেশান হয়েছে যে ভাই কিছুই উত্তর দিতে পারতেছে না বল হুজুর কি বলেন আমার কি খাস আমল আমি আসি আপনাদের সঙ্গে আল্লাহ পাক নামাজটা পড়ার আমাকে তৌফিক দেন নিজেকে এইভাবে সাধারণ মুসলমান খালি নামাজ পড়ে কোনো পড়তে যায়নি গাছতেও যায়নি কিন্তু তার ইমাম দেখো ক্যাসা শুনতেছে প্রিয় বন্ধুরা কি আজব মামলা লোকেরা মনে করে যে প্রচলিত সিস্টেম যেটা এই সিস্টেমে এ দাওয়াত করা এটাকে ফরজ মনে করে ওয়াজিব মনে করে আরে এটা তো মহানের দ্বারা এটাকে ফরজ বলার দরকার কি এটাকে ওয়াজিব বলার দরকার কি এই পদ্ধতিকে তুমি যদি ফরজ বলো তিন দিনের জন্য বের হওয়া গাছের জন্য বের হওয়া এক বের হওয়া তিন বের হওয়া শালের জন্য বের হওয়া ইনাদের পদ্ধতিতেই দিনের দাওয়াত দেওয়া তার মানে সারা বিশ্বের ওলামায় দিন যারা এই কাজের সঙ্গে যুক্ত না তারা কি দাওয়াতের মধ্যে নাই এই তারা কি সকলের দাওয়াতের ফরজ তরককারী হ্যাঁ একদিনের জন্য বের হন নাই কথা বোঝুন নাই চিল্লার সাল তো দূরের কথা একদিনের জন্য বের হন নাই তো তিনি কি আল্লাহর দিনের দাওয়াত তরক্কারী তিনি ফরজ তরক্কারী ইমাম বুখারি রহমুল্লাহ কয়দিন বের হয়েছিলেন ইমাম মালিক হম তো সারা জীবন মসজিদের নবী থেকেই বের হইতেন না ওইখানেই থাকতেন মদিনা শরীফই থাকতেন মসজিদের নবীতে আর নিজের বাড়িতে কি কথা বুঝেন নাই তো এবং আরো স্পষ্ট বিষয় যে ইলিয়াস হলিয়াস রহমতুল আল্লাপাক যে জিনিস দান করছেন এইটা তো এই তাকরিবান প্রায় একশো বছর আগের ঘটনা এর আগে ইমাম শাহ উল্লাহ মুহাদিস দেহলুবি ইমাম শাহ আব্দুল আজিজ দেহলুবি হ্যাঁ মোজাদ আলী রেমামুল্লাহ তারা দুনিয়ার থেকে চলে গেছেন এই পদ্ধতিতে তারা দাওয়াত তারা কি দিনের দায়ী ছিলেন না মহানা জাক রহমতুলাই তিনি অথচ নাম লেখা হয় দায়াতুল কবির শ্রেষ্ঠ দিনের দাওয়াত কি কথা বুঝেন নাই এমনকি যে মুওয়াজ্জল আজহান দেয় আল্লাহর নবীর ভাষায় সেটাও বড় দাওয়াত এবং কামেল দাওয়াত কারণ আল্লাহ রব রব্বাহাজিতা হে আল্লাহাজ কামেল দাওয়াতের জিনী রব কি ভাষা নবীর ভাষার কি যে করা মু হে আল্লাহ আপনি কামেল দাওয়াতের রব তো আজানকে কামেল দাওয়াত বলছেন তো কলামায় দিন যে কোরআন সুন্নার আলোকে দুনিয়াব্যাপী ঘুরতে থাকেন আর বলতে থাকেন বুঝাইতে থাকেন তাহলে সেটা কত বড় কামেল দাওয়াত শুনতেছেন প্রিয় বন্ধুরা যে আজানকে আল্লাহর কামেল দাওয়াত এক কথা বলতে থাকে ভালো ছিল দাওয়াত উম্বুল আমাল যে দাওয়াতের দ্বারা সমস্ত আমল জিন্দা হয় কিন্তু দাওয়াত কাকে বলে সেটা তো বুঝো কোরআন কথা বলা দাওয়াত কোরআনের যে কোনো জায়গা থেকে বলবে সেটা দিনের দাওয়াত আল্লাহ রসুল সাল্লা হাজার যেখান থেকে বলবে সেটা আল্লাহর দিনের দাওয়াত নামাজের কথা বললে সেটা দিনের দাওয়াত ওয়াজের কথা বললে সেটা দিনের দাওয়াত পর্দার কথা বললে সেটা দিনের দাওয়াত সুদ কথা বললে সেটা দিনের দাওয়াত ঘোষ কথা বললে সেটা দিনের দাওয়াত গুনাতাকের কথা বললে সেটা দিনের দাওয়াত আল্লাহর মহব্বতের কথা বললে সেটা দিনের দাওয়াত সুন্নতের কথা বললে সেটা দিনের দাওয়াত নিজের ঘরের লোকদেরকে বললে সেটা দিনের দাওয়াত রাস্তার লোকদেরকে বললে সেটা দিনের দাওয়াত দর্জনকে ডাইকা মসজিদে নিয়ে বসলে সেটা দিনের দাওয়াত আবার যারা লক্ষ লক্ষ মানুষের মধ্যে ওলাময় সেটাও দিনের দাওয়াত এখন এই কথার থেকে আবার সঙ্গে এটাকে রেজাল্ট আউট করা যেহেতু এটা দাওয়াত সমস্ত আমলের মা অতএব এটা দোস্ত নামাজ এটা মকসুদ না রোজা মকসুদ না হ্যাঁ না, না, সম্পূর্ণ অবস্তব কথা সম্পূর্ণ ভিত্তিহীন কথা যে যেমন এখানে বলা হাদিসের দ্বারা প্রমাণিত যে নামাজকে আজানকে বলছেন রসুল সালাম দাওয়াত এবং কমপ্লিট দাওয়াতিট দাওয়াত এখন তো আজান হলো দাওয়াত এরপরে পড়তে আসবে নামাজ এখন আজান বড় না নামাজ বড় বড় হয় আজান বড় না নামাজ বড়ো আল্লাহর নবিরসুলগ দাওয়াত দিছেন দাওয়াত বড়ো এজন্য না দাওয়াত বড় না ইমান বড় এ দাওয়াত বড় না হ্যাঁ রোজা তো মকসুদ না হর জাগাতো মকসুদ না দা মকসুদ হলো দাওয়াত আমি হতভাক এক সময় আমি এদের সঙ্গে বসতাম কিন্তু যখন দেখলাম মারাত্মক মারাত্মক উল্টা কথা বলে তখনই সেটাকে সংশোধন করা দরকার আর এদের সংশোধন করতে বলে এরা সব আমাদের তুমি ভুল কথা বলছো সেটা সংশোধন করা তো হওয়া যাতে গেলে সারা দেশ দুনিয়া প্রচার করতে থাকে এই লোক তাবলিকের বিরুদ্ধে লাগছে না উজুবিল অথচ আল্লাহ আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন যারা ইমানা তাদের দায়িত্ব যে তারা ভালো কাজের কথা বলবে ভাই এই ভালো কাজ করেন আপনি আর অন্যায় কাজ দেখতে সেখানে বারণ করবে এটা ঠিক হচ্ছে না কি কথা বুঝবেন না ভাইরা। তো এই কাজ কি ওলামায় দিদিন করবেন না ওলামায় দিনের কাদেমরা করবেন না কারো ভুল ত্রুটি দেখলে না। একজন সেজদা করে নাকে নাক শেষদার মধ্যে নাক লাগায় না তো মুফতি সাহেব দেখলে পরে আসতে ওই ভাইয়ের কাছে চুপচাপ দিবেন না যে শেষদার মধ্যে নাক লাগানো এটা বললে যে আমি তাবলিক করি আমার ধরায় দিল এই কথা আমি এই কথা বলি না সবারই এরকম অবস্থা কিন্তু বিশাল এক অংশের অবস্থা বিশাল এক অংশের অবস্থা শুনতেছেন তুমিও বন্ধুরা আহ হজরত মহান ইলিয়াস তুলে আলে মহান ইউসুফ সাহ ব্রহ্মতুলে আলে আজরত্জি মহান এনাউর হাসান রহমতুল্লাহ যে খালেস দিনী উসুল আর তালিম আর তরবিয়ত করে গেছেন এরা যদি ওটার মধ্যে জমে থাকত আরে সারা দুনিয়া আজকে নূরের দরিয়া নূরের মহাসাগরে পরিণত হয়ে যেত সারা পৃথিবী কেউ ঠেকাইতে পারত না কিন্তু মতলব আর নফসের গুলামের কারণে আর আল্লাহর কসম আকাবের উম্মতকে বাদ দিয়ে নিজেদের মস্তিষ্কের কথাকে প্রাধান্য দেওয়ার কারণে নিজেদের জজ্বাকে প্রাধান্য দেওয়ার কারণে আজকে এমন ক্ষতি হয়ে গেছে যেটা অপূরণীয় যে যেই ক্ষতির কারণে ওলামাদের মাথার উপরে আঘাত করতে এদের পরোয়া হয়নি ওলামাদেরকে রক্তরঞ্জিত করতে এদের পরোয়া হয়নি আমি গতকালকে ছিলাম বাহু বলে হবিগঞ্জের বাহু বলে ওখানে আমি পাঁচ দিন ছিলাম সেখানে ওলামা ঢাকার ঢাকা থেকে আমি শুনে গেছি যে এই ময়দানের মধ্যে এরা যে ওলামাদেরকে ক্ষত করে আসছে রক্তাক্ত করে আসছে মাথা ফাটায় আসছে হাত পা ভাঙিয়ে দিয়ে আসছে এরপরে এরা এখানে মহল্লা মহল্লাটার নাম দিচ্ছে জঙ্গে সিপি আমি চুপচাপ চলে গেছি কোন পাগলেরা বলে ভাই এগুলোতে কান দিও না হবিগঞ্জে গিয়ে ওখানে লোকেরা মুসলমানরা আমাকে বলল এরা এখানেও বলে জঙ্গে সিফিন তার মানে এক ওদের কোনো থেকে প্রচার হয় সারা সব হয়ে একই কথা প্রচার করতে থাকে কারণ দিনের বুঝ নাই শুনতেছেন প্রিয় বন্ধুরা ইন্না তো ওখানে বাহুবলের এক মাদ্রাসা সত্তর বছর যে মাদ্রাসার বয়স মহতামিম বহুত আল্লাহ তিনি বলেন কিছু ছাত্র তার মগজ বের হয়ে গেছে দিন হয়ে যাওয়ার পরও এখন পর্যন্ত তার চেতনা ফিরতেছে না একটু হুশ আসে আবার হুশ শেষ হয়ে যায় একটু হুশ আসে আবার হুশ শেষ হয়ে যায় হ্যাঁ এক আলমুদ্দিনকে বারো থেকে চোদ্দ জনে হামলা করছে বারো থেকে চোদ্দ জনে এবং সেই আলেম দিনের মাথা ফাটায় ফেলছে বারোটা শিলাই লাগছে যখন মাথা ফাটায় ফেলছে আর এতগুলো মানুষের লাঠির প্রচন্ড আঘাতে জমিনের উপর পড়ে গেছে পরে আবার তারা ধরে খাড়া করে আবার মারতে আরম্ভ করছে কয়েকজনে মিল্লা তার পায়জামা খুলতেছে তখন ওই আলেম চিৎকার করে বলতেছেন যে ভাই মৃত্যুর মুহূর্তে আমার সতেরোটা অন্তত হেফাজত থাকে এইটুকু আমি ফরিয়াদ করি আমার যান বাঁচানোর দরকার নেই তখন উদিরি এক সাথী বলল আচ্ছা পায়জামা খুলিস না এটা দিনের দাওয়াতের নমুনা কোন পথে চলছ এখনো কি তোমাদের কাছে স্পষ্ট হয় নাই খোদায় পাক আজার তোমাদের উপরে নাজিল হয়েছে এবং সম্পূর্ণ শয়তানের দূষণের ভূমিকা তোমরা পালন এবং আরো কথা এই ঘটনা যখন প্রচার হল তখন সারা দেশব্যাপী এদের সাথীরা যারা একই মতের একই পথের একই চিন্তার মহল্লা উল্লাস করতেছে যখন জমিনের মধ্যে গুনাহের কাজ ঘটে সেখানে যারা উপস্থিত ব্যক্তিবর্গ কিন্তু তারা যদি সেখানে উপস্থিত থাকা সত্ত্বে ঘৃণার নজরে দেখে তাহলে এই আমলের মধ্যে শাহিদ হা যারা কোন পাপ কাজ হয়েছিল কোন দূরে দূর জায়গাতে দূরবর্তী কোন জায়গাতে সেখানে উপস্থিত ছিল না কিন্তু সংবাদ পাওয়ার পরে তারা সেটার জন্য আনন্দিত হল খুশি হল মুগ্ধ হল সমর্থন করল ওই পাপের মধ্যে তারা লিপ্তবুলা গণ্য হবে কারণ এই এই ময়দানের মধ্যে যারা এই এইরকম জুলুম অত্যাচার চালাইছে ওদের যে আজাব আর শাস্তি হবে দূর থেকে যারা সমর্থনকারী এবং উল্লাসকারী তাদের একই আজাব একই শাস্তি হবে एक, एक घटना जो मन पड़े व्यक्तिगत अवस्था जो जुलूम घटना चित्र भाई हटा दीर्घ समय घंटार स्वाभाविका एक शरण असुविधा जमियामें समस्या खान फोन कर लाई रो আসলাম দেখলাম যে আগে খাওয়া জরুরি খাইলাম পরে ওখানে নামাজ পড়লাম কিন্তু তার একটু আগমুহে এই হবিগঞ্জের এই ছেলেটার কথা হঠাৎ মনে করছে যে ওর মাথার মগজ বাইর হয়ে গেছে লাঠির আঘাতের চোটে কি বলবো মুফতি সাহেব সে নামাজও দাঁড়াইছি নামাজের মধ্যখানে সে পড়তেছিলাম আমরা কয়েকজনই পড়তেছিলাম মধ্যখানে এখন কেরাত কিছু আর দিশা পেতেছি না কোন ছুটতেছে না ইয়াদ আছে না কি হয়েছে অসা অবস্থা আহা যদি আপনারা আমার সন্তানের এই অবস্থা হইতো সেটাকে কিভাবে বরদাস্ত করতামা শাহমাতা রহমতুল্লাহ হাতে ঘোড়া এই মহামানব এবং হাকিমদের খালিফা তাকে আমি এই কথা বারবার বলতে শুনছি তিনি বলতেন হে মাদ্রাসার ওলামা তোমরা তালবে পড়াও তো আমি তোমাদেরকে জিজ্ঞাসা করি প্রধানমন্ত্রীর ছেলে যদি ভর্তি হয় সেখানে তখন সে কোনো ভুল করল তার সঙ্গে কি আচরণ করবা তাকে খারাপ ভাষায় বলবা নিচু ভাষায় বলবা তাকেও ডান্ডা লাগাবা না কেন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রী আর মর্যাদার কারণে তার সম্মানেরও তুমি গুরুত্ব দিতে বাধ্য হে গোলামা একরাম তোমরা কি জানো তোমাদের কাছে যে তালবেল পড়াশোনা করে প্রধানমন্ত্রীর ছেলে না মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা মেহমান তারা রসুল আকাম সাল্লামের মেহমান তারা মেহমান রাখা উচিত বলেন তোমাদের যদি এই কথা আনন্দিত করে এই কথা যদি তোমাদের খুশি লাগে যে নামাজ পড়লে যেন কবুল হয়ে যায় তাহলে তোমাদের জন্য আমি রাস্তা বাতলে আদি ইমাম তার নামাজ দিনে সঙ্গে সঙ্গে নামাজ হয়ে যাবে। ইসলামের পর ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত হলো নামাজ ইমানের পরে সবচেয়ে বড় ইবাদত কি নামাজ এদের মধ্যে এত মারাত্মক মারাত্মক ভুল ধারণা ভুল বিষয়াদি চালু করে দেওয়া হয়েছে এই গল্প জিনিসগুলো কোনোভাবে চালু হইতে পারত না ইয়া আল্লাহ কি হল হ্যাঁ কি সর্বনাশা কথা যেই মানুষটার মেহনতের বরকতে যেই কাজের উসিলাতে যে মেহনতের বরকতে দুনিয়ার লাখ কোটি আসছে অভিশপ্ত লোক রহমতের পথে আসছে নমরুদের মতো জিন্দিওয়ালা আল্লাহর দিনের জন্য নিজেকে বিচাইতে আসছে আর সেই রাস্তাটাকে এমন ভাবে তোমরা কলুষিত করে ফেললা এরপরে আশ্চর্য হল এদের মধ্যে কোন অনুতাপ নাই কোন অনুতাপ নাই এটা উল্লাস এবং তারা হুঙ্কার দেয় এরপরে এর থেকে বড় যুদ্ধ আসতেছে আল্লাহ করেন আল্লাহ রাস্তা নেই তবে আমি এইটুকু বিশ্বাস করি আমাদের আকাবের দিন আমাদের উলামায় দিন আউলিয়া উম্মতের কুরবানি মেহনতার চোখের পানির দ্বারা দিনই মার্কাসুম পয়দা হয়েছে কোন শক্তি এটাকে মেটেতে পারবে না ইনশা আল্লাহ কোন শক্তি এটাকে মেরে না বাকি কিভাবে এই কাজ চলতে থাকবে সেটা আল্লাহ জানেন আল্লাপ করবেন্লাহামের পক্ষ থেকে ইশারা করা হয়েছে ইলিয়াস তোমার বড়া কাম লিয়া জায়গা তোমার দ্বারা কাজ নেওয়া হবে পরে তিনি ভীষণ পেরেছান কাজ নিবে তো কি আমি কেমনে কাজ করব কিচ্ছু বুঝি না তো তিনি ভাবলেন যে আমার এই পেরেশানির সমাধান কোন আল্লাহ কাছে গিয়ে হবে আমি তো হল সমাধান করতে পারতেছি না এক বড় আল্লাহ গিয়ে তিনি বললেন যে হজরত আমাকে এরকম ইশারা করছেন রসুল্লাহ ইলিয়াস তোমার দ্বারা কাজ নেওয়া হবে কি কাজ করব কেমনে করব আমি তো কিচ্ছু বুঝি না ওই বুজুর্গ তখন বললেন যে এটা নিয়ে টেনশনের কি আছে তোমাকে বলা হয়েছে কাজ নেওয়া হবে যিনি কাজ দিবেন তিনি জানেন কেমনে কাজ নেবেন स्टार्टिंग प्राइमर स्टेज छोड़ कल इशारा कर आस्था तो बी रही क्षेत्र क्या नहीं প্রিয় বন্ধুরা আমরা এটা অন্তর থেকে বিশ্বাস করি এই মানাই ইলিয়াস রহমতুল্লাহ আলীর অন্তরে যে উসুল উসুর আল্লাপাক ঢালছেন কোরআনার মোতাবেক যেটা এবং সেই হজরতের একদম পাকা পদ্ধতির উপরে যদি এখনো ক্ষেতমত হয় এই রকম লাখ দৌড়াদৌড়ি ছুটে দরকার নাই এর থেকে অল্প মেহনতে এর থেকে লাখ কোটি গুণ বড় আসর আল্লাপাক নিশ্চয়ই দান করবেন কেন আল্লা পবিত্র কোরআনে বলছেন তোমরা আমার সাহায্য করলে আমি তোমাদেরকে সাহায্য করব এবং তোমার কদম তোমাদের কদমকে আমি আল্লাহ জমায়ে দেব বুঝা গেল আল্লাহ পাক সেই দিনের উপর কাজ করলে আল্লাপাক কদমকে জমায়ে দেবেন আল্লাপাক আরো শক্তিশালী করে দিবেন রহম তার মদত আসতেই থাকবে আসতেই থাকবে আস্থেই থাকবে চলো ভাই তুমি কি শুনে দিয়েছিলাম ডাকতাম যদি তোমায় প্রভু ডাকার মত ডাক জীবন হতো কি আনন্দের নূরে গুলবা যখন আচ্ছা রাত্রে ওদের সঙ্গে বসছিলাম এখানে এই মসজিদেরই ঘটনা হ্যাঁ তো ভারসিদের এক জামাত আর ছিল শিক্ষিত জামাত সুন্দর সুন্দর কথা বলে ওদের ব্যবহার ভালো বুঝ ভালো তো আমি বসতাম তখন কিন্তু বহুবার আমি যখন দেখলাম মারাত্মক এক্সিডেন্ট করে তখন এদেরকে বুঝাই বলা কর্তব্য কিন্তু দেখলাম এরা বুঝাইলে নারাজ হয়ে যায় পরে আর তখন থেকে আমার বসার হিম্মত থাকলো না কারণ তখন তো এইরকম বসার যায়জ কিভাবে যখন সই কথা আমি বলতেও পারবো না বুঝাইতেও পারবো না কি কথা বুঝেন নেই তা আমি রাত্রিবেলা সব আওয়ামরা সাধারণ মানুষরা মসজিদ থেকে চলে গেলে ওদের সঙ্গে বসলাম নীরবে বললাম যে ভাই এই রকম কথা বললেন আপনারা যে দাওয়াত যে দাওয়াত আপনার ইবাদতুদ না নামাজ মকসুদনা ইটা কোরআনার তালিমের নবীর উল্টা এটা বললেন কিভাবে উম্মত তামের তালিম এবং ব্যাখ্যা সম্পূর্ণ বিপরীত এবং এটা তো বিখ্যাত ইসলামী চিন্তাবিদের মতো গুমরাহির কথা হলো যেই চিন্তাবিদের কথা হলো যে নামাজ এটা একটা ট্রেনিং আজান একটা বিউগল বাজলো এখন দলবদ্ধভাবে সৈন্যদের মতো আসে ট্রেনিং দিলা এভাবে একদল যোদ্ধা তৈরি হবে ইসলামের জন্য আর মূল টার্গেট হল ইসলামী হুকুমত আসল হল কি হুকুমত কায়ে ইসলামী হুকুমত কায়ে করা এগুলো সব ট্রেনিং দিয়া লোক তৈরি করা তো ওই লোক যেরকম এক্সিডেন্ট করছেন একই এক্সিডেন্টের কথা তো তোমরাও বললাম যে এবাদত মকসুদ না নামাজ মকসুদনা রোজা না হজ মকসুদনা মকসুদাওয়াত এটা তো বিকুল গুমরাহীর কথা এইটা তোমরা বলছো এটা ভুল কথা বলছো আর কখনো বলবে না চুপচাপ আমাকে এরকম বলতো কি কথা বুঝুন না কিন্তু ওই দিন ওই রকম না আমাদের এই মহল্লার এক নাম তো মনে আছে আমাদের এক দোষ মানুষ তার না কম বয়সী জেনারেল শিক্ষিত আসছে ওই দিন ওই রাত্রে তালিমের সময় সেও ছিল পরে আমি তাকে পরের দিন পাই দিনের বেলা বললাম মিয়া তুমিও তো কালকে ছিলা। ওরা যে এই কথা বলল। ওরা যে এই কথাগুলো বললো কালকে রাত্রে দোস্ত এবাদত মকসুদ না নামাজ মকসুদ না রোজা মকসুদ না মকসুদ এইরকম মারাত্মক গুমরাহির কথা যদি শহীদ ইনি বুঝে আসে তো তারা তো বলতো যা বা খুশি প্রকাশ করতো কিছুই করলো না তখন সে ছেলেটা এখনো সে জিন্দা আছে হ্যাঁ এখন আমি তাকে ডাকলে এখনই এসে সেখানে মিম্বরে দাঁড়ায় বলবে উত্তর দিচ্ছে সেটা কত ভয়ঙ্কর এবং কত মারাত্মকায়ক কতটা কতটা বিপজ্জনক আপনারা শুনেন তখন সে আমাকে বলল যে আপনি আমাকে এই কথা বলতেছেন আপনি যখন বুঝাইতেছিলেন আমি শুনে বুঝতেছিলাম আপনি ঠিক ঠিক বলতেছেন কিন্তু ওরা যে চুপ করেছিল তার কারণ হল যে কাকরালির মিম্বর থেকেই কথা আমি শুনে আসছি ওরাও শুনে বলে তার মানে একটা মারাত্মক বিচ্যুতি তৈরি হয়েছে আর শুনছে হাজার হাজার মানুষ সবাই নিয়ে নিজ নিজ মহল্লাতে সারা দুনিয়াতে পৌঁছা দিচ্ছে এরকম এক দুই ঘটনা তো না শত শত হাজার হাজার ঘটনা আরবি জামাত আসছে তো আমরা মনে করতাম যে আরবি জামাত ওরা কোরআন এর আয়াত আয়াত ভাই আমি বসতাম যে কারণে এই কাজের সঙ্গে সেটা হলো একটা উদ্দেশ্য থাকতো থাকত খালেস্তৌহিদের কথা হয় আল্লাহর মোহাবতের কথা গুণাবলীর কথা এইভাবে সুন্দর করে বলে এটা শুনতে আমার মজা লাগতো হ্যাঁ যে লোভে আমি বসতাম আমি খোলা মেলা বলি এই হলো একটা আরেকটা হল যে যে আমরা যাইতে পারি বা এই কাজের জন্য সময় দিতে পারি না পারি আমাদের দেখা দিয়ে কি সাধারণ মুসলমান ভাইরা বুঝলেন যে ভাই এরাও যখন বসে এটা হক কাজ এটা বুঝা গেল এই কাজের সহযোগিতা এতে গোটা দশ ভাই যদি যায় এতে সবের হিসা আল্লাহাক আমাকেও কিছু দান করবেন ওই ভাই দিনের পথে এসে গেল এই দুই টার্গেটেই আমি সাধারণত বসতাম একবার এরকম আরবি জমাত আসলো তারা আয়াত পড়তে থাকে করণমা করতে থাকে এইখানে মিম্বরের মধ্যে আমি চুপ করে এখানে বসে গেছি এই নিয়তে যে এই লোক তো ভালো ভালো কথা বলবে শুনি এই লোক লম্বা আয়াত দশ পনেরোটা পড়ছেন পড়ার পরে প্রথম নম্বরে তার কথা হলো যে দোস্ত এই কাজ হল যে নবীওয়ালা কাজ আর নবী মাসুম নিস্পা কোন হাদিসে আছে এই কথা তাহলে এই লোক থেকে বলল যে মিম্বরে বসায় দিলেন কাকে সে কি আলেম মানুষ ওই যে মিলিয়াস রহমতুল্লাহ উসুল কে লঙ্ঘন করছে সয় উসুলের মধ্যে থেকে কথা বলো কি কথা বোঝেন নাই কিন্তু এদের অনেকের তাতে মন ভরে না আমাদের যশবার কুথক কথাগুলো এর মধ্যে বললে তখন কাজটা সুন্দর হবে কাজটা সুন্দর হয় না বরং কাজের মস্ত বড় ক্ষতি হয়ে যায় মস্ত বড় কঠিন বিপদ তৈরি করে দাও বড় বেশি মারাত্মক পরিণতি তৈরি হয়ে যায় মানুষ গলত জিনিস দিনের নামে শিখে ফেলে তো হক থাকলো না দিন থাকলো না আল্লাহ সন্তুষ্টি থাকলো না এত পরিশ্রম করা ফের তুমি কামাই করলে কি তাহলে আমি তো হতভাগ যেইলো কি বলল এখন প্রেশান হয়ে গেলাম কিন্তু এখানে তার পাশে মোতার যে অনুবাদের জন্য যে বসেছিল চাঁদপুরের মাওনা মাসুম জালেমের নাম আমি ভুলে গেছিলাম ভালো আলেম মানুষ এবং আমার জানামতে মতো সে তো সাল লাগাইছে তো সে বসা এবং সে বুঝে ভালো আরবি বলতেও পারে আরও বুঝেও ভালো আমি বললাম এই জালেম কি তর্জমা করে দেখি আমি এখন সে বলতেছে ভাই এই কাজ বড় মোবারক কাজ নবীদের কাজ এই কাজ নিয়ে যখন মানুষ আগে ভারে ভাই আল্লাপাক ধীরে ধীরে তাকে বুঝ দান করেন অতীতের গুনাহের জন্য সে লজ্জিত হয় অনুতপ্ত হয় আমি কি করলাম আমার তো সব শেষ তখন এই দাওয়াতের কাজের বরকতে আল্লাপাক তাকে এমন তব আরুসিব করেন যে তব আর উসিলাতে জীবনের সঙ্গে সব সবগুনা মাফ হয়ে যায় আমি খুব হাসলাম চুপচাপ একদম ঠিকঠাক সুন্দর করে বুঝাই বলছে কারণ এটা যে গুনে কবিরা তবে দিত মাফ হয় না লাখ সারা দুনিয়াতে ওয়াজ করুক সারা দুনিয়াতে বুখারি পড়াক সারা দুনিয়াতে তাফসিল করুক কিন্তু যতক্ষণ পর্যন্ত সে তো ওই গুনা মাফ হবে না কি কথা বুঝুন হজরত মোহানুব বলতেছিলাম যে আকাবের দিন এর রাস্তার উপরে চলা এটা হলো হেদায়তের রাস্তা রসুল্লা ইসলাম গাইডলাইন দিয়ে গেছেন সব রাস্তা বাদলে গেছেন যে মামানিম আকাবির দিন থেকে সর্বযুগে দিনের যারা বড় তো তাদের থেকে দিন নিবে এরপরের কথা আজ পাইজা আলমান আকাবের উন্মতকে বাদ দিয়া আসাগের ছোটদের থেকে তাদের ছোটদের থেকে যখন দিনের এলেম আর বুঝ নিবে অথচ সে উল্টা বলে হালাকু আল্লা রসুল বলেন সে ধ্বংস হয়ে যাবে এখন সেই ধ্বংস বরবাদি হচ্ছে কিনা আকাবের উন্মতের কথা আর দিনের ব্যাখ্যা বাদ দিয়া এক ব্যক্তির কথা তোমরা চালু করতেছ কি কারণে যদি তোমাদের মাকসুদিন হয় আল্লাহ নবী তো এক ব্যক্তির কথার জন্য বলেন নাই অনুসরণ করতে তিনি তো বলছেন যে দিনের এলেম আর বুঝ অর্জন করার জন্য আকাবের দিনের এলেম এবং দিনের বুঝ এবং ব্যাখ্যা অধীন জিন্দিক মানাইলে তখন সে হেদায়তওয়ালা হবে হক ওয়ালা হবে যদি উম্মত হকের উপর চলতে তা জান্নাতে চাইতে চায় উম্মতের দায়িত্ব এই রাস্তার উপর চলা এবং বিপরীত রাস্তাকে আল্লাহর জন্য প্রত্যাখ্যান করে দেওয়া যেখানে ছোট বাচ্চাকে স্নেহ করা এটা দিন বয়সে যে বড় তাকে সম্মান করা সেটা দিন কাফের মুর্শেক বাবার অপমান না করা সেটা দিন এবং আলেমে দিন সম্মান করা শ্রদ্ধা করা সেটা দিন আর সেখানে সেটা ত্যাগ করে দিয়া যে কাফির মুর্শেক বাবাকেও ইজ্জত করতে আল্লাপ হুকুম করছেন কোরআনে পাকের মধ্যে সুরায় লোক তারা যদি তোমাদেরকে আমি আল্লাহর সঙ্গে সেরেক করতে বলে সেই কথা তুমি মানো না কিন্তু এই মা বাবার সঙ্গে আদবের সঙ্গে সম্মানের সঙ্গে তার শ্রদ্ধার সঙ্গে জিন্দগি কাটায় দা তাকে কষ্ট দিও না তাকে অপমান না। কাফের পিতা মাতার পর্যন্ত সম্মান করার নির্দেশ দিতে আল্লাহ যান মাল খরচ করা দিনের তরবত করা দিনের দাওয়াত দেওয়ার দ্বারা কি ইমান আমল তোমাদের মধ্যে পয়দা হয়েছে কি মানের বুঝ কি মানে আমল ইমানের আমল আর কি বুঝ পয়দা হয়েছে কথা বুঝেন নাই হ্যাঁ রাস্তার বাইরে থাকবে না সে যেকোন মিয়াস রহমতুল্লাহ কবরকে আল্লাহ নূরে পরিপূর্ণ করেন তার বর্তমাকে বলন্দ করেন তার বুকের ব্যথা এই কাজের সঙ্গে যুক্ত প্রতিটি মানুষকে বুঝার আল্লাহ তৌফিক দেন এবং সেই পথে ফিরবার আল্লাহ তৌফিক দান করেন আর যদি এরা যদি সে মানে ইলিয়াস রহমতুল্লাহ পরিচ্ছন্ন এখনকার না মানুষ মনে করছে তাহলে যে উনি ওই সময় বুঝায় দিয়ে গেছে আসলে এইটাই করতে বলছে যেটা আমরা এখন করতেছি নাউজবিল্লাহ ওনাকে তোমরা প্রতারক মনে করতেছো তোমরা কেউ তাহলে নাউজুব্লা তাহলে একজনকে পাইছেন রাস্তার মধ্যে জেন্টেল ইংরেজি শিক্ষিত যে ভাই একটু দাঁড়ান আপনার সঙ্গে কথা বলি নেওয়াতে ঘটনা তো যে ভাই আপনিও মুসলমান আমিও মুসলমান সাথী তার সাথীরা এক এক জমানায় এক এক ভাবে এই দাওয়াতের কথাগুলো বলতো ছোটবেলা থেকে আমরা শুনে আসতেছি এক জমানায় উঠে বলতো লাই ল বলেন লাই যার অর্থ রসুল কিছু হয় না যা কিছু আল্লাহর থেকে হয় এই কালিমের এই অর্থ আছে কোনো কিতাবে হ্যাঁ কথা বলেন না কেন আপনারা তো আলেম মানুষ এই অর্থ পৃথিবীতে কোনো কিতাবে আছে আমরা ছোটবেলায় মনে করতাম তালব এলম ছিলাম আলেমরা মনে করতেন যাই বলুক আল্লা দিকে বলুক দেখি এই কথা বোঝেন এই এক এক সময় এক একটা বলতো কি বলতেছিলাম একটু আগে হ্যাঁ তো ওই জমানাতে শুরু শুরুতে মানে আসলে বিষয়টা ছিল এরকম যে অন্তরে সাদা মাঠা যে কথাগুলো আসতো ওনারা বড়রা এগুলো বলে দিতেন যে এইগুলি বলো এর মধ্যে আল্লাহ বরকত দিয়ে দিবি আর হইতেও তাই কোরআন হাতেই কথা সাদা মাঠা ভাবে অন্তরে একটা আসতো বলতো যে আচ্ছা এটাই বলো ওইটা বললে দেখতাম যে ওই এক কথা ২০ বছর যাবৎ বলতেছেন একই কথা খুশিতে খুশি হয় না যা খুশি আল্লাহর থেকে হয় দোকানে খাওয়ায় না ফ্যাক্টরিতে খাওয়া না এটা খাওয়া না ওটা খাওয়া না তো সাধারণ লোকের দিলের মধ্যে আসর করতো কথা তো ঠিক আল্লাহদের আমি পালি আমি খাওয়াই তা আমার দোকানে খাওয়াবে ঘুর থেকে পর ওই লোক দোকান বাদ দিয়ে চিলে যেতে হিম্মত করতে। কিন্তু ওই জাগাতে তারা এমন ভাবে বলতো যে একদম ওই লোকের অন্তর গিয়া লাগতো আল্লাহ সাদা মাটা কথার মধ্যে আসর আছে কথা বুঝেন নাই এখন আর সাদা কথা ভালো লাগে না এখন মস্তিষ্কের গরম কথা ছাড়তেছে যেটা গুমরাহির দিকে আর ধ্বংসের দিকে নিয়ে যেতেছে দেখো আমার ইয়াস রহমতুল্লাহ দাওয়াতের নমুনা আমি নিজে হজরতের ঘটনা পড়ছে কি হ্যাঁ তো বললেন যে ভাই আমিও মুসলমান তুমিও মুসলমান চলো ভাই পড়িল্লাহ মুহম্মদাহ ঐ লোক একদম বুকের উপরে প্রচন্ডে বসে পড়ে গেছেন বসে পড়ছেন জমিনের উপর বসে পড়ছেন বুক চাইপে ধরে এইভাবে যে। मायरेना किलो भाई, भाई तुनेली तु मेरी सुन तहरा ना जानले এটা অনুবাদ করতে দিল তো অনুবাদ করতে পারবে না ভাই তোমার কাম তো তুমি ওই লোক এমন আজব সে বলে মৌলী তাহলে মাফ ফের তেরি শুনো এ মৌলী প্রথম মাফ কর পর তোর কথা শুনব আহা আশ্চর্য পাক পবিত্র কোরআনে বললেন তোমার উপর জুলুম করলে তুমি প্রতিশোধ নিতে পারো কিন্তু মাফ করে দিলে আমি বেশি খুশি হবো তো প্রমাণ আল্লাহাকবিত্র কোরআনে মোহমেন্দকে বললেন তোম হে ইমানা তোমাদের উপর কেউ আঘাত করলে তোমরা যদি প্রতিশোধ নিতে চাও যেমনটা তোমাদের উপর আঘাত করা হয়েছে তেমনটাই করতে চাও তাইলে এটার পারমিশন দিলাম আর না হলে গুসা উঠলে একটার বদলে একটা ছোড়াই কেউ দেয় যে পর্যন্ত গায়ে ওখানে ময়দানের মধ্যে मारसे तो बेचारा हस्पिटाले रक्त बंद हिंदी चिकित्सा जगह छिड़े गई दी शरीर बिलई पर, आरेक ले ले ले ले। पर बेचारा रखा निजे घर जो पचे तो डकुमेंट कथा बोझ मुखस्था जन से आस्तते हमला घड़ी लाथी मारते एक बुक घुसाइते भाई मारते मारिस ना लोकता भीषण असुस्थे दिन नमूना এই দিনের বুঝ পয়দা কসম শিখলাম বেয়াদি করে মৃত্যুর পর তার চেহারা কবরের মধ্যে ক্যাবলা থেকে উল্টায় দিকে ঘুরে দেওয়া হয় ফের রেস্তারাই ঘুরে দেন তাকে ফের মহারণা গঙ্গুর রহমদুল্লাহ বলছেন গুসার সাথে আমার কথা বিশ্বাস না হয় তাহলে কোন ব্যদবের কবর খুইলে দেখো যে ঘটনা সত্য কিনা প্রিয় বন্ধুরা ইদানিং এমন ঘটনা ঘটছে বলে আমাদের কাছে এরকম খবর আসছে মেসেজ আসছে কিন্তু আমি সেই মুফতি মনসুর কাছে ফোন করব তিনি এই ঘটনা সত্যিকারভাবে যায় না বলছেন কিনা তারপরে ওনার রেফারেন্সে বলব এই কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা আল্লাহর সঙ্গে খেলতাম আসা আল্লাহর সঙ্গে বাড়াবাড়ি বিচার কি তোমার হাতে না আল্লাহর হাতে ক্ষমতা কি তোমার আমার হাতে না আল্লাহর হাতে আরে হেদায়ত কি তোমার আমার হাতে না আল্লাহ হাতে গায়ের জুড়ে হেদায়ত গায়ের জোরে হেদায়ত হবে না প্রিয় বন্ধুরা না তুমি গায়ের জুড়ে নিজে হেদায়তের উপর চলতে পারবা না আরেকজনের কাছে গায়ের জুড়ে হেদায়ত পৌঁছাতে পারবা দু শয়তানের বুদ্ধি শৈতানের দান্দা হেদায়তো আল্লাহ পাকের হাতে আর মূল অভিষাব নাকি বলে যে হেদায়ত আল্লাহর হাতেও নেই হেদায়ত আল্লাহর হাতেও নেই এত জঘন্য এক্সিডেন্টের কথা গুমরাহ থেকে বের হয় কিভাবে তাকে ইমাম আল্লাহাম সম্ভব এটা এগুলো তো সীমা লঙ্ঘনের দাবি এবং বাড়াবাড়ি যারা এই দাবি উত্থাপন করে ওলামরাইন হল ওরা গুমরা লোককে আল্লাহর দিনের জন্য ইমাম হিসাবে মানবেন কিভাবে হজরত মহারাই ইলিয়াস রহমতুল্লাহ বললেন যে ভাই তোমারে মাফ করে দিলাম তোমারে মাফ করে দিলাম বল এখন কি বলবি এখন কি বলবি বল মাফ করে দেবেচারাকে এখন গোয়ার বলতেও তো ডর লাগে কিন্তু তখন তো ঘটনাই ঘটাইছিল কারণ যে তবা করে ফিরে আসে আল্লাহর পথে হকের পথে সে গুয়ার কে থাকে সে শ্রেষ্ঠ ভদ্র শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি আল্লাহকে যে ভয় করে আল্লাহর দিনের উপর চলে আল্লাহর কসম সেই শ্রেষ্ঠ সম্মানের অধিকারী সে যেই হোক হাজার অপরাধ হাজার ভুলের পরে চুরির পরে ডাকাতির পরে ধোকার পরে জুলুমের পরে ফিরে আসবে হকের পথে সে ইমানওয়ালা সে জান্নাতওয়ালা সে সম্মানওয়ালা মর্যাদাওয়ালা বললাম না ব্যাপার আমার আপনার কারো হাতে না কোন মুক্তির হাতে না কোনো হাতে না কোনো মহান কিন্তু ইনারা কিছু লোক সিদ্ধান্ত নিয়েছেন যে আমরা যারা এই কাম করি সব প্রতিদ্বারা আমাদের জন্য বাকি উম্ম যে কাজে যুক্ত হয় নাই তারা কিছুই পাবে না ইয়া আল্লাহ কি প্রচার কি কথাবার্তা শুনতেছেন ভাইয়ার এটাই দিনের দাওয়াত হাজি হাবিব সাহেবের বাসায় ধানমন্ডিতে আসছে কিছু মুরব্বীরা সাহার দুই বিশাল মাজমার মাঝখানে বসে আছেন তো নতুন যে মুরব্বীরা আসছেন হজরত হার্দুই কাছে এসে বসছেন মাজমাকে ঠেইলা লোকেরা জায়গা দিয়ে দিছে চিনতে পাইরা তো পরে ওনারা বসছেন এখন কেউ কিছু বলে না হজরত হাট দুই ওদিক ওদিক বললেন কারা এরা কন কারা এরা এরকম কাছে এসে বসছে তখন কাছে কাকরাইল থেকে দাওয়াত তাবলিগের মুরুব্বীরা আসছেন হজরত নারাজ হইয়া কষ্ট পাইয়া বললেন যে হ্যাঁ তোমরা কেন আমাকে বললা না এতক্ষণ পর্যন্ত মেহমান আসছে ভাই কষ্ট করে আসছে আমাকে মুতাবাজ করা উচিত ছিল আমাকে বলা উচিত ছিল এটা বললেন এমন সবাই তোম দিয়া চুপচাপ বসে আছে এইবার হজরত শুরু করছেন আমরা সামনে এবং শত ছিলেন। ভাই দিনের কাজ আমাদের বড়দের কেউ মানি মারস চালু করে গেছেন এখন এই কথা বলা এহি দিন কে কাম হই দিন কে কাম হিন কে কাম হল হিনের কাজ এটাই দিন প্রচারের দিনের দাওয়াতের রাস্তা এটা ভুল কথা হ্যাঁ এটাও দিন প্রচারের একটা রাস্তা এটা সহি সমাধান করে দিতেন এত বড় মানুষ ছিলেন এত বিশাল গভীর বুঝ তার দিনই বুঝ ছিল তার মধ্যে এত গভীর বুঝের দিনী জ্ঞানের অধিকারে ছিলেন তিনি এত নূর ভরা মানুষ ছিলেন এই মানুষটা দুইটা কথা বললেন মনে আছে আমার কাছে নোট করা আছে যে একটা তো এই কামি দিনের কাজের কাজ এটা ও দিনের কাজ করো আরো হাজার ও পথে দিনের কাজ হচ্ছে মাদ্রাসায় পড়াইতেছে হ্যাঁ ওয়াদ মুসিহ হইতেছে খান কায় আমল হইতেছে দি লেখা হইতেছে আরো উলামায়াম যারা বিভিন্ন ভাবে আল্লা খেদমত করে যেতেছেন তো তাদের সকলকে কি মনে করা প্রতিপক্ষ দল না মনে বরং দিনী কাজের সাথী মনে করা সহযোগী মনে করা এক কথায় সমস্ত ফেতনাকে তিনি মিসমার করে দিচ্ছেন আর যেই কথা মনে করে এইটাই একমাত্র দিনের কাজ এবং যারা আমাদের দিনের কাজে জড়িত শরিক তারাই শুধু দিনই সাথী বাকি এসব আমাদের প্রতিপক্ষ শত্রু তারা গুমরাহিতে নিমজ্জিত নিঃসন্দেহে গুমরাহিতে নিমজ্জিত আল্লাহর কসব যে গুমরাহিতে থেকে তবা করা ওয়াচি শুনতেছেন আমার ভাইয়েরা আমার কোনো কথা যা আপনাদের সামনে বললাম আলহামদুল্লি এখানে বড় বড় ঐলামায় দিন মৌজুদ বড় বড় মুফতি সাহেবরা মৌজুদ মোহাব্দ মৌজুদ বড় বড় শেখুল হদ্দিস মৌজুদ আমার কোন একটা কথা যদি কোরআন সুন্নার বিপরীত হয় অথবা আকাবের দিনের ব্যাখ্যার বিপরীত হয় আপনারা যে কেউ দাঁড়ায় প্রতিবাদ করতে পারেন আপনাদেরই অধিকার আছে আর যদি হক হয় তো সেটা সকলের কবুল করা উচিত পরে কেউ এটা সই না তালা বাবে ফাতা থেকে মানে কি বলে মূল থেকে এটাকে উপরে ফেলা আকলা ইউকলেও বসেলা আন এর মানে হলো বিরত হওয়া কি কথা বোঝেন নাই হ্যাঁ এক নম্বর হলো যে গুনা হেসে লিপ্ত ছিল সেটার থেকে পৃথক হওয়া আলাদা হওয়া নম্বর দুইয়া আজ আজমান জা জমান দুই আইয়াজমা আজমানিসহ আবাদ এইরকম কাজ আর করব না পাক্কায় রাদা করা लज्जित पक्का शर्त पूरण करब आल्ला कबुल करा सबा तो बुझे कथा तीन शर्त কিন্তু আরেক শর্ত তারা বুঝলেন সেটা হল খুরুজ ফিসাবাহ ঘর থেকে বের হইতে হবে না হলে তবা কবুল হবে না তিন সাহাবির জেহাদে অংশগ্রহণে যে ভুল হয়েছিল নিজের ধন সম্পদ দেখতে গিয়ে এই ঝামেলা ব্যস্ততার মধ্যে যাওয়া হয় নাই কি হেলাল ইবনে উমাইয়া মুরারা রবি আরেকজন কি মালিক রহমতের নজরে দেখতেছি যা মাফ করে দিলাম রসুল্লা সাল আলহাম তাদের উপর নারাজ হইলেন কষ্ট পাইলেন নানান রকমের পদক্ষেপ নিলেন কিন্তু রসুলের সামনে তারা যে তবা করছেন আল্লাহবা কবুলের ঘোষণা দিয়ে দিলেন তারা কি আরেক দফা পাহের ওই আয়াত তাহলে গলত যে আল্লাহ পাহাক এদের বের হওয়ার আগে মাফ করার ঘোষণা দিয়ে দিয়েছেন শুনতেছেন আপনারা তারা কি ওই জেহাদে যাওয়ার না যাওয়ার কারণে আল্লাহ আল্লাহ রসুল নারাজ হয়েছিলেন তারা যে তবা করলেন আল্লাহ যে আয়াত করে বললেন আচ্ছা গভীর মর্ম বুঝা এক ভিন্ন ব্যাপার হি আন্দাজ আল্লাহ পাক তাদের সঙ্গে কথা বলছেন একদিকে তারা একদম মিটে গেছেন আর একদিকে খুশিতে বাগবাগ হয়ে গেছেন আমাদের মতো অপরাধীদেরকে মালিক এইভাবে স্মরণ করলেন আপনার কি করমের সান প্রিয় বন্ধুরা হারেজের জন্য মা রেফা যে আপনারা সেই তিনজন আপনারা শুনেন আপনাদেরকে মাফ করে দিলাম আপনার বড় আজীব সান মাফও এইভাবে করে আল্লাহ এর আর দ্বিতীয় মেশাল পাওয়া কোনো কোথাও কোনো সম্ভব এইভাবে রব্ল আলমেন মাফ করে দিচ্ছেন তিনজনকে তিনজন কি ওই যুদ্ধের ময়দান থেকে ময়দানে কারণে যে তারা ভুল করলেন আল্লাহ নারাজ হলেন রবি হলেন পরে তারা তো এখানে তারা কি আরেকবার বের হওয়ার পরে আল্লাহ মাফ করে দিচ্ছেন না বের হওয়ার আগেই মাফ করে দিচ্ছেন তাহলে এই মৌলভিশাপ যে সারা দুনিয়ায় প্রচার করতেছেন যে ওলা উম্মতের ওলামারা আরেক শর্ত ভুলে গেছে এটা থেকে যোগ করে দিল কোরআনেরও উপরে আপনি বাড়ায় কথা বলতেছেন তাহলে ধান্দার চিন্তায় ব্যস্ত থাকে আর কথা যেগুলি যশ বার চোটে মনে পড়ে দিন মনে করা সেই বিশ্বকেন্দ্র থেকে এইভাবে বলতে থাকে মুহূর্তের মধ্যে তার সরে সারা দুনিয়া সে কথাগুলো ছড়ায় পড়ে আর যে মানুষগুলো আলেন না এই प्रचार कर हक्काी ओलाम समर्थन ना कर बनाना दुनिया नेता बनानों प्रश्न उठे ना आल्ला दीन सारा दुनिया ने, नेतृत्व आसन देव प्रश्न उठे ना এই কথা বোঝেন যে যে সম্পূর্ণ গুমরাহীর অন্ধকারে নিবজ্জিত ওলামায় দিন থেকে বিচ্ছুত আকাবের চিন্তা ধারার ব্যাখ্যা থেকে বিচ্ছুত তাকে দিনই মুরব্বী হিসাবে গ্রহণ করার তো কোন প্রশ্নই উঠতে পারে না কারণ দিনই মুরব্বিত তিনি হবেন তিনি নিজেকে সীমাবদ্ধ রাখে আল্লাহর কোসম সেই না চলো ভাই মামলা তোমার কথা তুমি পুরো করো আমি তো মনে করছিলাম যে আমি পরে কথা বলব কিন্তু মধ্যখানে আলহামদুলিল্লাহ কিছু বলা হয়ে গেছে পর একটার থেকে পরে গো না যাওক নাই আগেরটার থেকে শুরু না করলে তো দ্বিতীয়টার মজা করতে আসবে অ্যাশা ইনসান মিয়া তোমার তরবিয়ত কি হয়েছে তাহলে বিশমিল্লা বাদ দিয়া উজু নামাজ আরম্ভ করে দেওয়া হ্যাঁ ওখানে ওই জিনিসটা খেয়াল রাখবেন যে আজহানকে আল্লাহ রসুল সালাম কমপ্লিট দাওয়াত বলছেন তাম কমপ্লিট দাওয়াত তো আজহান তো দাওয়াত আর নামাজের দিকে দাওয়াত দেওয়া হল কি কথা বোঝেন নাই এখানে কি দাওয়াত বড় না নামাজের আমল বড় দাওয়াত বড় হলো না এ বাদত বড় হলো। এরপর কি আরো প্রমাণ পেশ করতে হবে এখানে তো আল্লাহর নবী বলতেছেন এটা দাওয়াত আজান দিল এটা নামাজের দাওয়াত আর সে দাওয়াতের চেয়ে নামাজ নিঃসন্দেহে বড় বোঝা গেল এ বাদত দাওয়াত বড় না আল্লাহর কসম এ বাদত বড় আর দাওয়াত হচ্ছে এ বাদতের সাহায্যকারী আমল চলো যদি তোমায় প্রভু ডাকার মতো ডাক জীবন হতো কি আনন্দের নূরে জীবন হতো কি আনন্দের নূরে তোমায় ডাকর দিয় আলো তোমার খুশির সনদ সিত মানব গণের পাফিক তোমায় ডাকর দিয় আল্লা সন্তুষ্টা প্রশংসা করে বলছেন কি চমৎকার এই সকল দিন গণ সিদ্ধীন मानी सब चे बारे छोटरंग जिंदगी दिन मोता गर्सरण कर आये पागल पी कथा चलो खुले दुआ চাই না প্রভু রাজার মুকুট প্রয়া আমরা সিংহাসন চাই রাজার বুকুট চাই না রাজা হতে চায় না পাকের দুয়ারের ভিকারি হতে চায় আল্লা দুয়ারের বিকারি মর্যাদা সারা জাহানের চেয়ে বেশ রাতাম যে সাড়ে নয় বোধহয় নয়টার মধ্যে ইনশাল্লাহ খতম হবে কিন্তু আলহামদুল্লাহ আজকে তো কাফি সময় কিভাবে পার হয়েছে কোন দিশাই পাইতেছিলাম না আমার ভাই ওরা দিনের উপর অটল ভাবে চড়ি গুনা থেকে বাঁচি রহমতুল্লা বলতেন কোন জমানা আউলিয়ায় উম্মদ থেকে আল্লাহ পাক এই জমানাকে খালি করেন না যাদের অনুসরণের মাধ্যমে আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন এরা চমৎকার রফিক এদের অনুসরণে তোমরা দিন পাবে আমি আল্লাহকে পাবে কেয়ামত পর্যন্ত আল্লাহ পাক এরকম আউলিয়া কারাম এই পৃথিবীতে হামেশা রাখবেন এরকম রব্বানি ওলামা কেয়ামত পর্যন্ত হামেশা রাখবেন নবী নাই নবীর জীবনের সচা অনুসারীদেরকে আল্লাহ পাক উন্মতের জন্য মডেল বানায় রাখবেন যাদের আল্লাহকে পাওয়া যায় আল্লাহ পর্যন্ত এখনো বৃষ্টি বর্ষণ করে হনোজ আব্রি রহমত দুরফাস শুধু বৃষ্টি না বৃষ্টির সঙ্গে আসমানি মুক্তা মালা বর্ষণ করে হুম খুম খান আবাহা যে নকল মাল না পৌঁছাই তোমার মধ্যে যদি আল্লাহর পথে চলার পিপাসা এখনো পয়দা না হয়ে থাকে আল্লাহ যাও সেখানে গেলে পিপাসাও পয়দ হবে নয় ফালিলাম আল্লাহ যারা উঠা বসা করে তো মদ ঘরে মদ খাওয়ার সময় আরেকজনে খায় সেও মাতলামি আরম্ভ করে বিতে বিষ সিগারেট যখন প্রায় শেষ পাশের সাথীকে বলে দেুক দুই টান দিয়া ধুয়া ছাড়তে থাকে আ আল্লাহ সঙ্গে যারা উঠা বসা করতে থাকে সে আল্লাহ নূরের অকুল সাগরে যেরকম হারা যান তার সঙ্গে যারা যাইতে থাকে তাদেরকে সে একই সাগরে তো জলতে হুয়ে দিল করি জলতে হুয় দিল কে আপনা দিল করো ই আগ লি যা হো আগ কি খাস ওষে কি খাস খানা বখানা হীনা বসীনা হ্যাঁ तबारा तरीका तो ना क्योंकि बेपारकुल आल्ला हक बेपारे तबाइल तीन ट কি কথা বোঝুন নাই তিন শর্ত কিন্তু যদি এরকম হয় যে বন্দার হক নষ্ট করল বন্দার ইজ্জতে আঘাত করলো তার সম্পদ হরণ করলো কি কথা বুঝুন নাই তার দেহের উপর আঘাত করলো জীবনের উপর আঘাত করলো তাহলে সেক্ষেত্রে দুইটার তিনটা কাজ তখন করতে হবে নম্বর এক তার কাছে তার সে হক পরিশোধ করে দেওয়া পরিশোধ করার উপায় না থাকলে তার থেকে আন্তরিকভাবে মাফ নিয়ে নেওয়া কি কথা বুঝুন নাই আরেকটা হলো বান্দার হক যেখানে নষ্ট করে সেখানে আল্লাহ আল্লাহর হুকুমের বাইরে তুমি গেছো আল্লাহর তিনটা ওই তিনটাকে যোগ করতে হবে তারপরে গেছে ক্ষমার রাস্তা তার জন্য খুলবে এই কথা বুঝে আসছে প্রিয় ভাইয়েরা যারা এই জুলুম অত্যাচারকারী তারা তো এত চরম ওখানে যে মাল সামন পড়েছিল সে খানা দানা সেগুলি খাইতে থাকছে আর বলতে থাকছে গণিমতের মাল অত রসুল্লা পাক সালাম বলছেন যে যার দেহের রক্ত যার দেহ বৃদ্ধি পায় গোস্ত মাংস বৃদ্ধি পায় হারাম মালের দ্বারা তার এ বাদও তো আল্লাহর দরবারে কবুল হবে নাজুবুল্লাহ তাহলে শুনতেছেন অরেক জনের হারাম মাল খায় আর সেটার নাম দিচ্ছে গণিমতের মাল এই হলো দিনের জ্ঞান দিনের বুঝ এই হলো ইমানের দৌড় এ হলো দিনী দাওয়াতের যে অর্জন করা সেই ক্ষেত্রে তাদের এই হলো সফলতা কোরআনের বড় ভারী পরিভাষা যে যখন দাওয়াত দিবে যে তো তার মধ্যে কামিল দিনী থাকে উন্নত আখলাগ থাকে উন্নত চরিত্র থাকে উন্নত মেজাজ থাকে ক্ষমা করার যোগ্যতা থাকে তার শান্ত এরকম হবে যে জুলুমকারীকে সে মাফ করে দিবে যে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তার সঙ্গে সে ভালো ব্যবহার করবে তখন সে দিনের দাওয়াত হবে কথা বুঝে আসছে ভাইরা আল্লাপ আম আমাদেরকে তৌফিক দেন এবং সমস্ত ঐ দিন তলাবায় কলামকে তৌফিক দেন সমস্ত মুসলমানদেরকে তৌফিক দান করেন বিপদ গামীদেরকে পথে ফেরা তৌফিক দান করেন্লাহ রীম আজ اللهم اللهم اللهم من বারিকম জালকি মুসলিম আল্লাহ আমাদেরকে মাফ করেন আল্লাহ আমাদেরকে কামেল হদায়ত দান করেন সিরাত মুস্তাকিমের হদায়তী করেন কুমোর থেকে সেরেক থেকে হেফাজত করেন আয় আল্লাহ গুমরাহির সকল ফেতনা থেকে আমাদেরকে হেফাজত করেন আয় আল্লাহ সমস্ত মুসলমানদেরকে হেফাজত করেন যে সকল মানুষ দিনের নামে গুমরাহিন অনুসরণ করতেছে তাদেরকে হে আল্লাহ রহমতুল্লাহ আলমিন সাল্লাহ ইসলামের রুসিলাতে তৌফিক দান করেন আল্লাহ আমাদেরকে মাফ করেন সমস্ত মুসলমানদেরকে মাফ করেন আয় আল্লাহ দিনই মাদ্রাসাগুলোকে দিনী আপনি কবুল করেন এর জরুরত সময়কে আসমানি খাজানা থেকে আপনি পুরা করেন আল্লাহ মেহরবান মালিক কেয়ামত পর্যন্ত দিন এই প্রতিষ্ঠানগুলোকে কায়ে রাখেন ওলামায় দিন এর ইজতের হেফাজত করেন তাদের হেফাজত করেন বিশ্বমেয় ওলামায় দিনের খেদমত করার তৌফিক দান করেন এবং যারাই দিনের খেদ করতেছেন সকলের দিনে আপনি সাহায্য করেন আয় আল্লাহ আমাদের সমস্ত জরুরত পুরা করে দেন মুশকিল আসান করে দেন সমস্ত পেরেশান থেকে হেফাজত করেন আমাদের দেশের উপর রহমত নাজুর করেন তাম ফেতনার বিশৃঙ্খলা থেকে আমাদের দেশটাকে হেফাজত করেন আমাদের দেশকে আলোয় আলোয় পরিপূর্ণ করে দেন সমৃদ্ধিতে পরিপূর্ণ করে দেন এই জমিনের মধ্যে বেশ উমার বরকত আপনি নাজিল করেন আয় আল্লাহ মেহরবান তামকে রহমতুল্লাহ আলম সৈদিন সল্লাহ ইসলামের বরকতে আপনি কবুল করেন এক মিনিট একটু বসেন একটু বসেন দেখেন এক কথাই মুহূর্তে মনে পড়লো যে এই হুজুর বলেন যে মসজিদের বাইরে যত দিনের কাজ করা হয় এগুলা দিনের কাজই না কি কথা তো হাকিম উলমদ মৌলানা আসী থানবির মত মানুষ তিনি বলছেন আমার জানা এই জমানাতে সর্বশ্রেষ্ঠ ন্যায় কামল আর মাদ্রাসা কায়ে করা হাকিম উলমদ মুজিদ ছিলেন শুনতেছেন প্রিয় বন্ধুরা হাকিম উম্মদ মৌলা থানবির মতো মানুষকে অনুসরণ করে সারা পৃথিবীর সর্বশ্রেণীর ওলামা মুহাদ ফোকাহা মুফতিয়ান কাম এবং আরেপি সমস্ত ওলামায় না আল্লাহ জাফর উসমান রহমতুল্লাহ এর মতো মানুষ হাবিদ জিহুজুর পীর জিহুজুর আরো কত সব সারা বিশ্বময়ের শ্রেষ্ঠ শ্রেষ্ঠ ওলামা উলিয়া বুজুরগান যার হাতে পয়দা হয়েছেন তো যিনি বিগত শতাব্দীর মজাদ্দে ছিলেন তিনি বলেন শ্রেষ্ঠ আমল হল দিনী মাদ্রাসা কায়েম করা আর ইনি বলেন যে দিনী মাদ্রাসা এটা একটা দুনিয়াদারির ঘর আর কথা এই মুহূর্তে হঠাৎ আমার মনে পড়ছে এটা তো আমার খেয়ালই ছিল না দেখো আমি ইচ্ছা করে থরাই বলতেছি এক একটা হঠাৎ মনে ঘুরে যায় হ্যাঁ দিনী মাদ্রাসায় যারা কোরআন হাদিস পড়ায় পয়সা তো তারা ব্যবসার যে পারিশ্রমিক ব্যবসার বেহা পেবিচারের যে পারিশ্রমিক ন্যায় তার চেয়েও আরো খারাপ তাদের পারিশ্রমিক তাদের বেতনের পয়সা না এবং ব্যবসারা এদের আগে জান্নাতে যাবে। এই কথা বলতেছে কি কথা বুঝেন নাই আসলে ঘটনা কি ওই যে বললাম আকাবের দিনের নজর দিয়া দিন দেখা সেটার থেকে সে মাহরুম কোথায় এক কথা পাইছে কোন কি বইয়ের মধ্যে কিতাবের মধ্যে আর মনে করছে পাইলাম একটা হলো সেটা কি রসুল বাণী না উসমান রাজি আল্লাহ তানু রেফারেন্সে এটা উদ্ধৃত আছে উসমান রাজি আল্লাহন বলেন আর কি উমর রাজিউল্লা ফারুক রাজি আল্লাহন বলেন যে হে ওলামায়াম কি কথা বোঝেন নাই পয়লা কথা হলো ওখানে আজনাথ শব্দ আছে জানির বহু বচন এটাই সহি না আসলে মূলত রেওয়ায়তটা হলো আদনাথ মানে দানির যেটা দানির যেটা বহু বচন কথা বোঝেন নাই অর্থাৎ নিকৃষ্ট লোকেরা তোমাদের আগে কিন্তু জানাতে চলে যাবে এই হলো ওখানে মূল কথাটা প্রথম তো এই কথাটা শব্দটা ওখানে ভুল, জানি বা ওখানে বিলকুল ভুল ওটা ভিত্তিহীন শব্দ মূল শব্দটা হল দাল দিয়া এই কথা বুঝেন নাই প্রথম এক্সিডেন্ট তো তার এই ওই একখান কিতাব লিখছে ওইটাই তেমন দুনিয়া প্রচার করতে আরম্ভ করছে অথচ এইরকম আশ্চর্য ধরনের কোন জাল হাদিস কিনা মৌজুরে বায় কিনা কোন মিথ্যাবাদ মধ্যে মিথ্যাবাদীর রেফারেন্স এর মধ্যে আসে কিনা এই কথা বলি এগুলো জানতে জানতে চাওয়া উচিত ওই যে কথাটা ওখানে উল্লেখ আছে এই বর্ণনাকারী উমর নজিউল্লাফারেন্সে এই বর্ণনাকারীর যে কথার যারা বর্ণনা বর্ণনাকারী তাদের মধ্যে এক লোক নাম হল মোয়াল্লাহ ইবনে হেলাল তার নাম কি মোয়াল্লাহ ইবনে হেলাল মোয়াল্লা ইবনে হেলাল এই কথাটার বর্ণনাকারী হজরত উমরের রেফারেন্সে আর এই লোকটা এই লোক খানকে হজরত ইমাম মাহমুদ হাম্বল বলেন এটা একটা পাকা মিথ্যু রহমতুল্লাহ আলী যারা সকলে হাদিস শাস্ত্রের মধ্যে কোনটা ঠিক ব্য ঠিক এটাকে যাচাই করা সঠিকটাকে বর্ণনা করার যোগ্যতা সম্পন্ন সব আইন এক বাক্য বলছেন এই লোক এলোক মিথ্যাবাদী এলোক মিথ্যাবাদী এ লোক মিথ্যাবাদী এবং তারা কু করছেন। এর কোন হাবিস কোন রেবায়ত এর কোন জগন্না এক মিথ্যু করে একটা কথা উমর রাজিয়াল রেফারেন্সে দুনিয়াভর আপনি প্রচার করে দিলেন ওলামায় দিনের সঙ্গে মশলা করার দরকার ছিল না আপনার যে কথাটা যে পাইলাম এই সহি चारा दुनिया पूछा दीच सम्पूर्ण जाल हादी सम्पूर्ण मिथ्याण मिथ्या बनते प्रिय बन्धुरा तो हल्के खुलसा कथा ओ हजरत मोहम्मद इलिय रमलाम नियंत्रण ওলামায় দিনের নেগানিতে থাকলে ওলামায় দিনের তত্ত্বাবধানে থাকলে যখন ওলামাদের তত্ত্বাবধানের নিয়ন্ত্রণ ছুটবে এই কাজ গুমরাহির মধ্যে পড়ে যাবে সেটাই তো হল না উলামায় মশবরা নেই আর হজ থাকি মুল থানি বলছেন যে মুস্তাকল বিজ্জাত হুয়া ও মুস্তাক বজ্জাত হুয়া যে নিজেকে মনে করে আমি স্বয়ং সম্পূর্ণ আর কোন আলম দিন কোনো আল্লাহ বলার সঙ্গে পরামর্শ আমার দরকার নাই তো বুঝা গেল সে ধ্বংসের পথ অনুসরণ করতেছে আমাদের আল্লাহাকের পথে দান করেন সকলকে দান করেন সমস্ত हजत करेंटर मे टीग्राम जो बयान करें बयानदार जे जगह पे मुफ्ती शहीद्लाम शुरू कर जीरो জিরো ওয়ান মনে ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর বলো জিরো ওয়ান সেভেন ওয়ান ফাইভ আশি আঠারো উনসত্তর তো হয়ে মাসাল্লাহ অনেক সোজা করে দিছে